أَطْحَى الْإِسْلَامُ لَنَا دِيْنًا وَجَمِيعُ الْكَوْنِ لَنَا وَطَنًا تَوْحِيدُ اللَّهِ لَنَا نُونَ عَدَدْنَا الرُّوحَ لَهُ بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله حتى مغرب يراجع الحمد لله যে আলোচনা হয়েছিল এর সারাংশ ছিল এটা যে আংশিক দিন মূলত দিন নয় কোরআন করিমের অনেক আয়াত এই বিষয়টাকে স্পষ্ট করেছে আমাদের যে বাস্তব অবস্থা যে আমরা ব্যক্তি জীবনের কিছু বিধিবিধান পালন করাকেই দিন ভেবে পরিতৃপ্ত হয়ে আছে। অথচ তাগতের অধীনে গাইরুল্লার শাসনে এই মুহাছর জীবনযাপন করা এর ব্যাপারে বিমা যে পাঠ করবে সে এর উপকারিতা লাভ করবে যতক্ষণ এর হক নষ্ট না করা হবে রসুল সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে এর হক নষ্ট করা কি রাসুল রসুল সাল্লিসাল্লাম বলেছেন যে প্রকাশ্যে নাফরমানি হবে আর এটার প্রতিরোধ এর পরিবর্তন হবে না এটা হলো এর হক নষ্ট করা এখানে শুধু প্রকাশ্যে নাফরমানি হচ্ছে না প্রতিষ্ঠিত সবগুলো শক্তি আল্লাহর বিধান প্রতিহত করার জন্য ব্যবহার হচ্ছে আল্লাহর বিধানকে উৎখাতের জন্য যে পরিমাণ আল্লাপাকের দিনের সুটা ফাটা প্রতিষ্ঠিত আছে সেগুলিকেও উপড়ে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে প্রাতিষ্ঠানিকভাবে শাসকদের মাধ্যমে প্রশাসন যন্ত্রের মাধ্যমে কোথায় ফরজ ছিল দিন প্রতিষ্ঠিত করা সেই ফরজ পরিত্যাগের অপরাধের সাথে সাথে এখন এই ফরজকে প্রতিহতকারী উত্থকারীদের সহায়তায় এদের অধীনতায় এদের আনুগত্যে নিজেদের জীবনযাপন করা হচ্ছে ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য যে সরতাল্লা রবুর আলম দিয়েছিলেন বিল্লাহ যে তাগুতকে অস্বীকার করবে আল্লাহর প্রতি ইমা নামবে এর প্রথম শর্ত তাগুতকে অস্বীকার এটাই পাওয়া যাচ্ছে না এর বাস্তবায়নই নেই যেন কালিমার প্রথম অংশই আমাদের মধ্যে নেই কালিমার পরিপূর্ণ বাক্য হল ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা, ই্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আল্লাহ তো এর মধ্যে আসাদু আল্লাহ ইলাহা ইহ এই বাক্যের প্রথম অংশ হলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই ইহ আল্লাহ ছাড়া এই যে কোনো উপাস্য নেই সব তাগুতকে অস্বীকার করা বর্জন করা এই অংশ এরই বাস্তবায়ন নেই তাহলে ইল্লাহ সুদু আল্লাহ আসেন আল্লাহ কেই মানি এই বিষয়টা কিভাবে বাস্তবায়িত হবে তো এই ব্যাপারেই আলোচনা হয়েছিল যে যদি ব্যক্তি জীবনে আমাদের অবস্থাটা এমনও হয়ে যায় যে ধর্মের ব্যক্তি জীবনের কোনো ফরজ ছুটতেছে না কোনো হারামের মধ্যে লিখতো না সুদঘোষের সাথে লিখতো না হালাল উপায়ে উপার্জন করতেছে হালাল পথে ব্যয় করতেছে মুস্তাহ নফল সেইগুলো আদায় করা হচ্ছে পাক পবিত্রতা পর্দা পশিদা রক্ষা করে চলা হচ্ছে কিন্তু সামাজিক এই নাফরমানি রাষ্ট্রীয় এই আল্লাহ বিরোধী আল্লাহর সাথে বিদ্রোহমূলক শাসন ব্যবস্থার উৎখাতের চেষ্টা নেই সেইগুলির জন্য কোনো তৎপরতা চিন্তাভাবনা নেই তাহলে অবস্থাটা হল বনে ইসরায়েলের সেই আবেদের মতো যে আবেদের ব্যাপারে জিবরিল আল্লাহর কাছে সাক্ষী দিয়েছে যে সে মুহূর্তের জন্য আপনাকে ভুলে থাকে না আবু জাহেল আবুল্লাহ সাক্ষী দেনি। জিবরিল আল্লাহর কাছে সাক্ষী দিয়েছে ওখানে এমন এক বন্দা আছে আপনাকে এক মুহূর্তের জন্য ভুলে না জিবরিলের এই সাক্ষ্য দেওয়ার পরেও আল্লাহাল ওই ব্যক্তির ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে ইকলিভা আলাইহি আলাই হি ওই জনপদ উল্টে দেও উল্টে দাও ধ্বংস করে দাও এই ব্যক্তির উপর এবং অন্যান্যদের অন্যদের উপর এখন এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি। আমরা কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাজাদ পেতে পারি মুক্তি পেতে পারি এর জন্য করণীয় হল যেমন নামাজের জন্য শর্ত হলো অজু অজু স্বাভাবিকভাবে পানি দিয়ে করতে হয় যদি পানি না পাওয়া যায় তাহলে তাইম মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে হয় আমাদের ব্যক্তি জীবনের এই আবাদতগুলো কবুল হওয়ার জন্য এগুলি গ্রহণযোগ্য হওয়ার জন্য সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের যে আবাদত ছিল সেই আবাদতগুলো আদায় করতে হবে ওজু সারা যেমন নামাজ হয় না ঠিক আমাদের ব্যক্তি জীবনের এই আবাদতগুলিকে নিয়ে পরিতৃপ্ত হয়ে থাকা সেইগুলির ব্যাপারে ফিকির করা ছাড়া এইগুলো আদায় হয়েছে বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে এটা বলা যাবে না এগুলো যথাসাধ্য আদায় করতে হবে এবং সেই যে ত্রুটি হচ্ছে যে আল্লাহর বিদ্রোহীদের অধীনে নিজেদের জীবনটা যাপন করা হচ্ছে আল্লাহ বিরোধী শাসনের অধীনে নিজেরা থাকা হচ্ছে সুযোগ সুবিধা পাওয়া হচ্ছে এটার প্রতিকার এটার কাফারা হবে এভাবে যে ওই আল্লাহ বিরোধী শাসন ব্যবস্থাকে উৎখাত করার জন্য সেটাকে অপসারণের জন্য তার পরিবর্তে পাকের দিন প্রতিষ্ঠার জন্য নিজের যুদ্ধ যুদ্ধজাহাজ সর্বান্তকরণের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই সর্বান্তকরণের প্রচেষ্টাটা কোন পর্যায়ের যে কোনোরকম দুনিয়ার জীবনটা যাপন হওয়া পরিমাণ দুনিয়ার আসবাব গ্রহণ করার পর বাকি সবটুকু এই দিন প্রতিষ্ঠার এই কাজে এই জেহাদে এই আন্দোলনে এটাকে নিয়োগ করতে হবে কাকে কি পরিমাণ যোগ্যতা দিয়েছেন কি পরিমাণ সামর্থ্য দিয়েছেন সেটা আল্লাহ তালো জানেন এই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির মোয়ামলা হলো আল্লা রব্বুল আলমিনের সাথে কারণ প্রত্যেককে দেওয়া যোগ্যতা ক্ষমতা সামর্থ্য এটা আল্লাহ রব্বুল আলমিনের কারো হয়তো দেখা যাবে যে তার দ্বারা বড় কিছু হয়নি কিন্তু সে নিজের সামর্থ্যের যতটুকু ছিল ততটুকু ব্যয় করেছে তাহলে সে মুক্তি পেয়ে যাবে কারো দ্বারা হইতে পারে যে অনেক কিছু হয়েছে কিন্তু আসলে তার সামর্থ্যের যতটুকু ছিল ততটুকু সে ব্যয় করে এই ক্ষেত্রে এই ব্যক্তি ধরা খেয়ে যাবে আর যার দ্বারা দেখা যাচ্ছে যে এত বেশি কিছু হয়নি সে মুক্তি পেয়ে যাবে এই ক্ষেত্রটা সম্পূর্ণ মোয়ামলা আল্লাহর সাথে এটা একেবারে চূড়ান্তভাবে কারোর জন্য মেপে দেওয়া যাবে না আল্লাহ এখানে করণীয় কি এই যুদ্ধ যেহা যে করবো চেষ্টা যে করব চিন্তা ভাবনা করব কী লাইনে করব। এর জন্য করণীয় হলো আদিসের মধ্যে এসেছে যে কেউ যদি মারা যায় এবং তার উপর কারো হাতে বা ইত নেই তাহলে সে মৃত্যু বরণ করল এমনে স্বাভাবিকভাবে পোকা একরম বলেছেন মহাদ্দরম বলেছেন এই দ্বারা উদ্দেশ্য হল খেলাফতের বা কোন খলিফার অধীনে নেই তাহলে সে জাহিলিয়তের মৃত্যু বরণ করল এখন যখন খলিফাই নেই তাহলে খলিফার হাতের বাঈকাশটা আসবে থেকে। তাহলে এখন এই জাহিলিয়তের মৃত্যু থেকে বাঁচতে হইলে যেই বিষয়টা নেই। এটা শরীয়তের একটা স্বীকৃত মূলনীতি যে কোনো আবাদত সম্পন্ন করা যাচ্ছে না যে শর্ত পূরণ না থাকার কারণে সেই শর্ত পূরণটা এই অ্যাবাদতের বিধানের মতো হয়ে যায় ইল্লা বিহী তো এই বাই আত এর শর্ত এই বাই আতের আমল আদায় করে মৃত্যুর জন্য বাই আজ খিলাফত থাকা অপরিহার্য এই জন্য খিলাফতের ব্যবস্থা ফিরিয়ে জন্য সর্বান্তকরণে চেষ্টা করা এটা ফরজ এ খেলাফতের শূন্যতার অবস্থায় এই খিলাফত ফিরিয়ে চেষ্টা এটা ফরজ জাহিলিয়তের মৃত্যু থেকে রক্ষা পেতে হলে যদি এই ফরজাদার জন্য খিলাফত প্রতিষ্ঠার জন্য নিজের সমস্ত চেষ্টা নিজের সাধ্য অনুযায়ী সব কিছু ব্যয় করে তাহলে আশা করা যায় যে আল্লাহর কাছে সে মুক্তি পেয়ে যাবে লা নাফসান ইল্লা সাধ্যের বাইরে আল্লাহ তালা কাউকে বাধ্য করেন না এখনই সাধ্য যে পরিমাণ আছে সেই পরিমাণ খিলাফতের জন্য চেষ্টা করে যাওয়া এটা সবার জন্য ফরজ রয়ে গেছে আর উম্মত উম্মত হিসাবে সে ব্যক্তি জীবন নিয়ে সে মুক্তি পেতে পারে না রসদালাম পরিষ্কার বলে গেছেন যে তোমরা জামাত বদ্ধ হয়ে জীবনযাপন করো বরং এটা আল্লাহর পক্ষ থেকে রসোসব নির্দেশ দিয়ে গেছেন যে আল্লাহ তালা আমাকে পাঁচটি বস্তু নির্দেশ দিয়েছে সে পাঁচটি বস্তু কি আলাই কুমিল জামা ওয়ত্তাহ ওয়াল হিজরাতি ওয়াল জিহাদিফি সাবিল্লা যে তোমরা জামাতকে আঁকড়িয়ে ধরো এবং কথা শুনো মানো আল্লাহর পথে হিজরত করো জিহাদ করো এই পাঁচটি বস্তু তো জামায়াতের অন্তর্ভুক্ত থাকা এটা মুক্তির জন্য অপরিহার্য অন্য দেশের মধ্যে রসম পরিষ্কার বলছেন লাজেতামি উম্ম ই আলা আমার উম্মতের এজেতেমা অক জামাত এটা গুমরাহির উপর হতে পারে না ইয়াদুল্লাহি আলাল জামাত আল্লাহর হাত থাকে আল্লাহর দয়া থাকে রহমত থাকে কিসের উপর জামায়াতের উপর রসুল সাল্লাসাল্লাম যখন শুনলেন যে ওসমান রাজি আল্লাহ তালুকে মক্কার কাফিররা হত্যা করে দিয়েছে তখন এই ওসমান রাজি আল্লাহ তালাহুর হত্যার প্রতিশোধ নেয়ার জন্য চোদ্দশো সাহাবাইম সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলহিমাজমকে নিয়ে হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমরা তার হত্যার প্রতিশোধ নিব প্রয়োজনে আমরা নিজেদের জীবন বিলিয়ে দিব সবাই যদি মরতে হয় আমরা মরবো তাও উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না আপাত দৃষ্টিতে রসদাল্লাই এই সিদ্ধান্তটা আমাদের কাছে এই একটা হটকারি সিদ্ধান্ত মনে হবে যে একজন ব্যক্তিকে হত্যা করে দেওয়ার কারণে চোদ্দশো ব্যক্তি নিজেকে ঝুঁকির সম্মুখীন করে দেওয়া যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাওয়া এটা কত বড় ধরনের একটা মানে নওজুবিল্লা হটকারি সিদ্ধান্ত কারণ চোদ্দোশো মানুষ যুদ্ধে নেমে পড়লে তাদের তো যুদ্ধের তেমন প্রস্তুতিও নাই এবং মক্কায় কোরাইশদের একেবারে এলাকায় এখন তারা অবস্থান করতেছে তারা যদি নিজেরা চতুর্দিক দিয়ে ঘিরে ধরে তাহলে উভয় পক্ষ থেকে হতাহত হবে এই যে সতে সতে মানুষ হতাহত হবে নিহত হবে সেই নিহত হওয়ার পরে কি একজন মৃত ব্যক্তি ওসমানকে যদি হত্যা করে দেয়া হয় থাকে সে কি জীবিত হয়ে আসবে তাহলে একজনের জন্য এইভাবে এমন দুর্বল অবস্থায় এমন যুদ্ধাঙ্গদিহি হয়ে যাওয়া সবাই যুদ্ধে নেমে পড়া সবাই প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়া এটা কেমন বুদ্ধিমত্তা কেমন বিচক্ষণতা কেমন দূরদর্শিতা আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হবে এটা বাস্তবে ইসলাম ইয়ালু আলা ইয়ালা ইসলামের অবস্থাটা হলো যে এটা উপরে থাকে নিচে নামে না ওলিল্লাহিল্লা ইজ্জত ওলি রসুলহলিন ইজ্জত সম্মান আল্লাহর আল্লাহ রসুল মোমিনদের কারণ ইসলামের রক্ষক হলেন আল্লাহ রব্বুল আলমিন এখানে নিজেরা অপমান স্বীকার করে নেওয়া নতি স্বীকার করা আল্লাহ শত্রুদের সামনে দমে যাওয়া ওদের বর্ষতা স্বীকার করে নেওয়া ওদেরকে ছেড়ে দেওয়া এইগুলোর কোনো শিক্ষা নেই হা কাপের মসে একটা যদি মুসলমানদের অধীনতা মেনে নেয় তখন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া তাদেরকে বিভিন্ন বিভিন্ন পৃথিবীটাই হল একটা পচা লাশের মতো কুকুরকে পচা লাশের বিভিন্ন টুকরা দিয়ে দেওয়া কুকুরকে মরা গরু খেতে দেওয়া এটা কোনো তাদের বড় উপকার করে ফেলে না এর অনুমতি ইসলামে দিয়েছে এবং এর নির্দেশনা দিয়েছে এবং উৎসাহিত করেছে যে মুসলিম তোমাদের হাতে যখন সম্পদ থাকবে ক্ষমতা থাকবে এই লাশ এই পচা গরু তোমরা নিজেরা না খেয়ে এইগুলো দুনিয়াদারদেরকে খেতে দাও তো এইটা তারা খুব পেট ভরে খাচ্ছে খুব মজা নিয়ে খাচ্ছে এই কারণে কোনো মুসলিম এই আক্ষেপে থাকা যে হায় আমি পচা গোস্ত এই মরা গরু খেতে পারতেছি না এটা মুসলমানদের আসলে সান বাকি মুসলমান অন্যের অধীনে থাকবে নিজে অসম্মান ঘরের মধ্যে চাপিয়ে রাখবে প্রতিশোধ নেবে না এটা মুসলমান করতে পারে না এই জন্য রাসুল সাল্লি আসাল্লাম চোদ্দশো সাহাবাইকালাম সহ এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আল্লা তালা তাদের এই প্রতিজ্ঞাটাকে এত পছন্দ করেছেন আল্লা তালা বলেছেন যে তাদের হাতের সাথে তাদের হাতের উপরে আল্লাহ তালার হাত রয়েছে ইয়াদুল্লাহি ফৌকিম ফালিমামাফি কুলু ভিম তাদের দিলের মধ্যে এই প্রতিজ্ঞার ক্ষেত্রে কি আছে তারা যে আসলে এই প্রতিজ্ঞার ক্ষেত্রে সত্যবাদী তারা মরতে রাজি কিন্তু তারপরেও তারা প্রতিশোধ না নিয়ে যাবে না এই বিষয়টা আল্লাহ তালা যাচাই করে দেখেছেন তাদের অন্তর্কে আল্লাহ পাক পড়েছেন এইজন্য তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিয়েছেন এবং তাদের হাতের উপর আল্লাহ তালার হাত রয়েছে তো সেই জমাতেের উপর আল্লাপাকের হাত রয়েছে বলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছিলেন রাসুসল্লি সালাম বলেছেন যে মুসলিম জামায়াতের উপর কার হাত রয়েছে আল্লাহর হাত রয়েছে আসলে আল্লাহালার হাত যদি থাকে তাহলে তারা অবশ্যই ইনশাল্লাহ সফল হবে তো এখন এই আল্লাহর হাতের মুঠের ভিতরে নিজেদের মুঠ দেয়ার জন্য অপরিহার্য হইল জামায়াতের অন্তর্ভুক্ত হওয়া এই দিন প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠা দিনই ব্যবস্থা দিয়ে ইসলামী নাজাম দিয়ে পৃথিবীকে পরিচালনা করার এই ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা নির্ভর করে জামায়াতের উপর জামাত সারা এককভাবে এই কারণটা কেউ পারবে না এই জন্য রস উসাম বলেছেন যে আল্লাহ তালা আমাকে জামায়াতের কি দিয়েছে নির্দেশ দিয়েছেন এখন এই জামায়াতের ব্যাপারে ব্যবস্থা কী যে তোমরা জামাত আঁকড়ে ধরো এবং শ্রবণ করো ও মান্য করো শুধু এক দলের অন্তর্ভুক্ত হয়ে থাকা হলো কিন্তু এই দলের কথা মানা হলো না এবং কার্যক্রম সম্পন্ন করা হলো না তাহলে এইটা জামাতের অন্তর্ভুক্ত থাকার কোনো লাভ নেই এটা জামাতের অন্তর্ভুক্তা না। জন্য জামাতের সাথে থাকবে শুনবে মানবে শুনবে মানবে কাকে জামাতের আমিরকে এখন শুনবে মানবে শুনবে মানবে কী শুনবে মানবে জামাতের আমির বলবে যে তোমরা ব্যবসা করো চাকরি করো এরপরে গবাদি পালন করো তোমরা মাছ চাষ করো এগুলো না আলাইকুম বিশ্বাম্যায় ওয়াল হিজরতই ওয়াল জিহাদ এ শুনবে মানবে শুনে মেনে কী করবে হিজরত করবে হিজরতর তো হলো বাড়ি ঘর পরিত্যাগ করা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ওয়াল জিহাদ হিজরতের পরে জেহাদ করবে সুতরাং জেহাদের জন্য নিজের বাড়ি ঘর পরিত্যাগ করা নিজের সুযোগ সুবিধা পরিত্যাগ করা ব্যবসা প্রতি পরিত্যাগ করা নিজের এই ফার্ম নিজের এই শিল্প প্রতিষ্ঠান নিজের এই গবাদি পশু নিজের এই প্রজেক্ট এই সবগুলো প্রয়োজনে পরিত্যাগ করা এটা হলো হিজরতের বাস্তব ব্যবস্থা বর্তমানে ওই ধরনের নিরাপদ জায়গা যদি কোথাও থাকে যেখানে গিয়ে যেহাদের জন্য প্রস্তুতি নিতে পারবে সেখানে যাওয়া বা আপন জায়গায় থেকে যদি সে প্রস্তুতি নিতে পারে আপন জায়গায় যে প্রস্তুতি নিতে গেলে নিজের এই দুনিয়ার এই সুবিধাগুলি যে পরিমাণ ছাড়তে হয় সেই পরিমাণ ছাড়া এটা হিজরতের অন্তর্ভুক্ত হবে যদি সেই পরিমাণ ছাড়া না হয় وفي آيات الضمكرة بي توريبورتها في جاء آيات المدى الله تعالى بولي سن إن كان آباؤكم وابناؤكم وإخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجارت تخشونك سادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين जदि जेहर पथे तुम्हारे जो बाधा स्त्री तुम्हारे माता पिता तुम्हारे सतान तुम्हारे बंधुबान्धव वंश समाज अतबर व्यवसा वणिज्यी घर आराम बाड़ी घर तापेक्षा करो अल्लाह ताल आजबर यकार फासेक अल्लाह तला हिदायत दें বাকি এখানে হিজরতের যে বিষয়টা হিজরতটা তো হবে যেহেতু সে জামাতবদ্ধ জামাতবদ্ধ হওয়ার পরে এখন প্রথম কাজ হইল জামাতের আমিরের কথা কী করবে শুনবে এবং মানবে কারণ আমির যেইভাবে তাকে পরামর্শ দিবে। কাউকে যদি পরামর্শ দেয় আপন অবস্থানে থেকে কাজ করতে সেটাই তার জন্য কি হবে তার জন্য এই জামাতের কাজ হবে খেলাফতের কাজ হবে জেহাদের কাজ হবে আর কাউকে যদি কোথাও অবস্থান পরিবর্তন করার নির্দেশ দে তাহলে সেটাই তার জন্য কী হবে প্রযোজ্য হবে বা কি আমিরের আনুগত্য করার ক্ষেত্রে এই বিষয়গুলো তার জন্য যেন কী না হয় বাধা না হয় সে যেন মনে করে যে আসলে এগুলো যে এগুলোর ভিতরে অবস্থান করতেছে এই কথা মনে করবে যে আসলে এগুলো আমার নিজস্ব সাহস অনুযায়ী প্রবৃত্তির চাহিদা অনুযায়ী মন চাহি জীবনযাপনের স্বার্থে আমি এগুলি করতেছি না আমিরের নির্দেশ আছে বলে এগুলি করতেছি তার অবস্থানটা এটা হবে বাকি এখন জমাত যদি এই ধরনের কেহ পায় জমাতের জন্য একটা শর্ত হলো যে এমন জমাত তালাশ করতে হবে যেই জামাতের পরিষ্কার ঘোষণা হবে যে আমাদের উদ্দেশ্য হলো দিন প্রতিষ্ঠা করা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দিনই নিজাম কায়েম করা এই উদ্দেশ্য তাদের পরিষ্কার ঘোষণা থাকতে হবে যে কোনো জামাতের অন্তর্ভুক্ত অনেকে এই জামাতের হাদিসগুলোর ব্যাখ্যা করে এটা যে মুসলিম জামাতের অন্তর্ভুক্ত থাকলেই হবে নওয়াজিল্লা হলা কাতাইল্লাহামিল্লা মুসলিম জামাতের অন্তর্ভুক্ত থাকতে হবে বিষয়টা যদি এমনই হয় তাহলে বর্তমানে মুসলিম জামাতের আমিরকে জামাত কি আমির ছাড়া হয় পুরা মুসলিম গোষ্ঠীর স্বাভাবিকভাবে আমির ধরলে কাকে ধরতে হবে পুরো মুসলিম বিশ্বটার মধ্যে বড় একটা রাষ্ট্র হইল সৌদি আরব সৌদি আরবের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে এখন নামে সালমান কিন্তু কার্যক্রম পরিচালনা করতেছে তার সন্তান কে মোহাম্মদিনে সালমান আর এই সৌদি আরবের রাষ্ট্রপ্রধানরা এবং এরা এটা স্পষ্ট বিষয় যে এদের মাধ্যমেই পুরা কুপুরি বিশ্ব মুসলিমদের উপর কী করতেছে শাসন লাঠি ছড়ি ঘুরাইতেছে এদের মাধ্যমে পরিষ্কার এরা ব্রিটেনের গোলাম হইয়া এখনও কাজ করতেছে তারপরে এরা একের পর ইসলামী বিধি বিধানগুলি যেগুলি চিরাচরিত ভাবে মুসলমানদের মধ্যে বিশেষ করে আরবের মধ্যে ইসলামের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত ছিল এইগুলিকে একের পর একের পর একের পর এক নির্মূল করতেছে আর কুফুরি তাদের জাতীয়তাবাদের নামে তাদের ওই ঐতিহাসিক ঐতিহ্যের নামে এই সমস্ত বিভিন্ন আরব ঐতিহ্যের নামে বিভিন্ন কুফুরি জাহিলিয়তের প্রথা প্রচরণগুলিকে তারা এখন শাসন ইয়ার ক্ষমতার মাধ্যমে প্রতিষ্ঠিত করতেছে বিভিন্ন অনইসলামিক বিষয়গুলিকে তারা ব্যাপকভাবে প্রচরণ ঘটাইতেছে এই লোকগুলো কি জমাতের আমির এদের হাতে বেয়াঁক এরা আল্লাহ রব্বুল আলমিনের খলিফা এরা তো বাস্তবে হয়ে আছে তাগতের গোলাম শয়তানের খলিফা তাহলে জামাতের জন্য শর্ত হইল আমির থাকতে হবে আমির তারাকে জামাতে হবে অমর রাজে আল্লাহ তানুর বাণী কী উনি বলেছেন লা ইসলামা ইল্লা বিল জামা যদিও অমর রাজ্লাত বাণী সাহাবাঈ কারাম বিশেষ করে খলাফএনের এই বাণীগুলো এগুলি হইল হাদিস এই হুকমান হাদিস কারণ তারা যখন এই ধরনের কোনো কথা বলে এডি কিসের বক্তব্য ইসলামের বক্তব্য হয় আল্লাপকেরে কী হয় বক্তব্য হয় দুনিয়া বি কোনো মোয় সংক্রান্ত বিষয় যদি না হয় এই ধরনের বিষয়গুলি দিনী বিষয়গুলি যখন সাহবাহিক সরাসরি বলেন তখন এটা শরীয়ত হিসাবে কি হয় গণ্য হয় রাসুল সালাম যে জামাত ধরতে বলেছেন সেই জামাতের ব্যাখ্যায় উমারতন এই বা নেই যে লাসলামা ইল জামা যে ইসলাম নাই কি ছাড়া জামাত ছাড়া ওলা ইল্লা বিল ইমার আর জামাত নেই কি ছাড়া আমির ছাড়া তা আমির ছাড়া কি হইতে পারে না জামাত হইতে পারে না আর মুসলমানদের আমির হবে কি মুসলমান বলাই ইয়া জাল আল্লাহ কাই না আলালিলা কাফের কোনো কর্তৃত্ব নাই কার উপর মুমেন আর যেই মুসলিম নামদারে শাসকগুলো কাফের না শুধু বরং কাফেরদের গোলাম পরিষ্কার না এগুলো কোনো অস্পষ্ট বিষয় যে এরা কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে বর্তমান পৃথিবীর মুসলিম শাসকগুলো এরা প্রত্যেকেই জাতিসংঘের অধীন না আমেরিকার অধীন না ওদের সাথে এদের কমিটমেন্ট না যে তোমরা যেই বিষয়গুলো কি করবে আমাদেরকে দিবে সেগুলো আমরা প্রতিষ্ঠিত করব। না এগুলো কোন অস্পষ্ট বিষয় এগুলো কোনো গবেষণার বিষয় দুর্বিক্ষণ দিয়ে দেখতে হবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে এই দিব্য দেখা যায় স্পষ্ট বিষয়গুলো এইগুলো তাদের মধ্যে যে তারা কাঁপেরদের গুলামি করতেছে এর এবং তারা যেই ব্যবস্থা দিয়ে মুসলিমদেরকে চালাইতেছে শাসন কার্য পরিচালনা করতেছে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কোরআনের বিপরীত এরা মুসলমানের কি হতে পারে না শাসক হতে পারে না খলিফা হতে পারে না এরা আমির হতে পারে এরা আমির না সুতরাং এদের দলের অন্তর্ভুক্ত থাকা এদের আনুগত্য থাকা এটা মোটো ইসলামের জমাতের ভিতরে কি থাকা নয় তাইলে মুসলিম জামাতের আমির হবে যার ওয়াদা হবে যার প্রচেষ্টা হবে যার পরিষ্কার ঘোষণা হবে যে আমি কি করব আল্লাহ আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠা করব দিন প্রতিষ্ঠা করব জীবনের সর্বস্তরে আল্লাহর দিন দিয়ে দুনিয়াটাকে পরিচালনা করব এমন আমির হতে হবে হ্যাঁ একটা সুসংবাদ দিয়ে গেছেন যে কেয়ামত পর্যন্ত উম্মতের একটা দল থাকবে যে যাদের মধ্যে এই অবস্থাটা থাকবে যে কোনো প্রতিকূল অবস্থা তাদের কোনো বিপ বিরোধিকারী কোনো বড় শক্তি হোক কিছু তাদেরকে দমাইতে পারবে না যে তারা হকের জন্য কেয়ামত পর্যন্ত লড়ে যাবে হকের জন্য কেমন পর্যন্ত কি হবে তারা যুদ্ধ করে যাবে সংগ্রাম করে যাবে এই একটা দল কেমন পর্যন্ত থাকবে সুতরাং এই কথা বলার অবকাশ নাই যে এই দল আমি পাচ্ছি না খুঁজে এই জন্য এই দল নিজের জন্য নিজে তালাশ করে বের করতে হবে এই বেতার লিনাফসিকা জামা আতান নিজের জন্য একটা জমাত তোমাকে তালাশ করতে হবে তো যতদিন খেলাফত ছিল যেইভাবেই হোক খলিফারা মানে ব্যক্তিগত জীবনে ভালো ছিল মন্দ ছিল তাদের সাথে হাতে বায়াত এর মাধ্যমে মুসলিমরা জমাতের অন্তর্ভুক্ত কি ছিল খিলাফতের পতনের পরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে খিলাফতের ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অনেক আন্দোলন হয়েছে প্রচেষ্টা হয়েছে যেমন সুদানি হয়েছে মাহদি সুদানি তারপরে লিবিয়াতে ছিল কিষান্ন সিজানি তারপরে আলজেরিয়াতে ছিল আব্দুল আব্দুল কাদের জাজাইরি ছিল এরপর আমাদের ভারত উপমাদেশ সৈয়দ আহমদ শহীদ রহমত উল্লা ছিলেন এবং তার বন জেনারেল ইসমাইল শহীদ রহমতুল্লা আলাই তাদের মাধ্যমে আন্দোলন হয়েছে ইয়ার ইয়ের অধীনে ইমাম শামিল রাহিমউল্লার নেতৃত্বে সবাই মানে খেলাফতের বিচ্ছিন্নতার পর বাঈতের মাধ্যমে জমাত প্রতিষ্ঠা করে এই ইসলামী খেলাফত ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করেছিলেন বিক্ষিপ্ত প্রচেষ্টা করেছিলেন এখন এটার জন্য অপরিহার্য হইল আমির থাকতে হবে আমিরের পরিষ্কার ঘোষণা থাকতে হবে যে কি সে খেলা প্রতিষ্ঠা করতে চায় পরিপূর্ণ দিনী নিজাম প্রতিষ্ঠা করতে চায় অতপর তাদের মধ্যে এই ঘোষণা থাকবে ঘোষণার পরে খেলাবাদ পর্যন্ত পৌঁছার জন্য তাদের কার্যক্রমটা কী হবে এটা লক্ষ্য করতে হবে যে কার্যক্রম রসুল ইসলামের শূন্যত অনুযায়ী হতে হবে রসুল সাল্লাহ আলহিসামের শূন্যত অনুযায়ী হতে হবে রাসুল সালামের মানহাজ অনুযায়ী হতে হবে হ্যাঁ আমরা ইসলামী খেলাফত চাই ইসলামী শাসন ব্যবস্থা চাই কিন্তু কাফেরদের তরিকায় গণতান্ত্রিক তরিকায় সমাজতান্ত্রিক তরিকায় এই মানে ভাউতাবাজির তরিকায় আসলে বিষয়টা কখনো এইভাবে হয় নাই আর হবেও না এই জন্য রাসুলসল্লাম যেইভাবে দিন প্রতিষ্ঠা করেছেন সেই পদ্ধতিকে গ্রহণ করতে হবে নিজেদের কার্যক্রম রাসুল ইসলামের সিরো থেকে নিতে হবে হ্যাঁ রাসুলসাল্লাম সিরত থেকে নিয়ে বর্তমান সময় উপযোগী সেটাকে কি করতে হবে ফিট করতে হবে এর মধ্যে বড়ো একটা রাসুল সাল্লামের সিরাত থেকে নেওয়ার বড় একটা বিষয় হলো যে তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য তাদের কাছে ইতালের অস্ত্র কি করতে হবে থাকতে হবে আর রাসুল সাল্লাহ আসসালাম যে বলেছেন যে কেয়ামত পর্যন্ত একটা হক জমাত থাকবে এই হক জমাতের বৈশিষ্ট্য রসুল উল্লেখ করে গেছেন যে তাদের বৈশিষ্ট্য হবে কি তারা যোদ্ধা হবে তো কোনো জামাতের কার্যক্রম যদি কেতাল না থাকে যুদ্ধ না থাকে তাহলে এই জমাতের দ্বারা কোশ্চিন কালেও কি আসবে না খেলাফত আসবে এই জন্য ক্রেতাল এই বিষয়টা নিশ্চিতভাবে কি করতে হবে থাকতে হবে আবার এই ধোঁকা যেন আমরা না খেয়ে যাই যে জামাত আছে তাদের ঘোষণা আছে যে হ্যাঁ আমরা খেলাফত চাই আর কেতালও আছে। শুধু এতটুকু থাকলে কি হবে না যথেষ্ট হবে না তারা যুদ্ধ তো কিতাল তো এটা তার খেলাফত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা কিন্তু এই যুদ্ধটা করতে হবে রাসুল সাল্লামের তরীকেই তো যুদ্ধের ক্ষেত্রেও তো কার সাথে যুদ্ধ করব কখন করব কখন করব না এই বিষয়গুলি রয়েছে না সেইগুলি নিতে হবে রাসুল আসলামের জীবন থেকে রাসুল সাল্লামের জীবন থেকে নিতে হলে যুদ্ধের দিক নির্দেশক নিতে হলে কোরআন শুননা জানা থাকবে না মূর্খরা পারবে এটা কাজটা করতে এই জন্য অপরিহার্যভাবে শর্ত হইল যে আহলে আলিম হতে হবে তাদের দিক নির্দেশনা দানকারী তাদের পরামর্শ দানকারী তাদের জামাতের ভিতরে মানে ময়তাবার গ্রহণযোগ্য ওলামাকে ওলামা এখরম কি করতে হবে থাকতে হবে এই জামাতের মধ্যে যদি আহলে আলিম ময়তাবার আহলে আলিম না থাকে গ্রহণযোগ্য কোরবানি দেওয়ালা হক কথা বলে আহলি আলিম না থাকে তাহলে এই জামাত বিচ্ছিত হওয়া হয়ে যাওয়া কোনো ব্যাপার না এলিম ছাড়া কোরআন সুনার জ্ঞান ছাড়া কোনো জমাত কোন আবাদত সঠিকভাবে কী হইতে পারে না পরিচালিত হইতে পারে না এই এই বিষয়টাও অপরিহার্য যে তাদের বাস্তব অভিজ্ঞতা তো লাগবে বাস্তবতার সাথে মানে পারিপার্শ্বিক ব্যবস্থা পুরা পৃথিবীর রাজনীতি এইগুলির অভিজ্ঞতা বুঝ এটা তো লাগবে সাথে সাথে কোরআন সুনার গভীর জ্ঞান কোরআন থেকে প্রতিটা বিষয় নিজেদের গ্রহণ করা এই বিষয়টাও লাগবে এই জন্য কোরআন সুনার জ্ঞান এটা অপরিহার্য এই জন্য আহলে আলেম হবে এই জমাতের পরিচালক অথবা আহলে আলেমদের পরামর্শ অনুযায়ী পরিচালিত হবে এই পর্যায়টা হতে হবে অথবা বাস্তবে দেখতে হবে যে আসলে তাদের এই ঘোষণা পর্যন্তই কি তারা কোরআনসূন্না অনুযায়ী পরিচালিত পরিচালনা তো আমরা হচ্ছে এই ঘোষণার মধ্যে তারা সীমিত না বাস্তবেই তারা কোরআনসন্নার স্ট্র্যাটেজি বুঝতেছে তা এই কোরআন সুন্নার মধ্যে যে ওয়াশাদ ব্যাপকতা আছে সেই বিষয়টা বুঝতেছে সেই ও আলোকে যে হেদায়ত দেওয়া আছে সেই হেদায়তের আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করতেছে এটা এর স্বাভাবিক বড় বড় বিষয়গুলি বুঝা এটা আল্লাহ তালা প্রত্যেককে মোটা বুদ্ধিওয়ালা লোকদেরকেও দিয়ে দিয়েছে এই বিষয়টা নিশ্চিত হইতে হবে যে কোরআন সুনার আলোকে তাদের বিষয়গুলো তারা বর্তমান এই সময়ের দৃষ্টিতে সময়ের সাথে মিলিয়ে কোরআন সোনার আলোকে নিজেদের কার্যক্রমগুলো গ্রহণ করে এই ব্যবস্থাটা যদি পাওয়া যায় তাহলে এমন জামাত যদি কেউ পায় সেই জমাতের সাথে অংশগ্রহণ করে যাওয়া তার এই একামতে দিনের ফরজ আদায়ের জন্য এবং তার আংশিক দিন পালনের পরে বাকি বাকি দিন আদায়ের মাধ্যমে মুক্তি পাওয়াকে নিশ্চিত করার জন্য অপরিহার্য বায়াত এ খেলাফতের থেকে শূন্য অবস্থায় এর প্রতিকারের জন্য ওই কাফ্রা আদায়ের জন্য ওই জমাতের সাথে কমপক্ষে থাকা তার জন্য কি ফরজ এই জামাতের সাথে যদি কেউ না থাকে তাহলে সে অজু ছাড়া নামাজ পড়ার মতোই ব্যক্তিগত জীবনে শুধু আর এবাদতবন্দিকে নিয়ে থাকা যেন অজু ছাড়া সে নামাজ পড়ে এখন এই জামাত যদি কেউ না পায় বিষয়টা যদি এমন ধরে নেওয়া হয় যে এমন জামাত নাই পৃথিবীতে তাহলে প্রত্যেকটা ব্যক্তি সে যদি দেখে যে অমুক জামাত এই ভুল উমুক জামাতে এই ভুল উমুক জামাতে এই ভুল এমন ভুল ধরে ধরে সে কোনো জামাত খুঁজে পাচ্ছে না এই জন্য কোনো জামাতের সাথে নাই তাহলে তার জন্য ফরজ একটা জামাত প্রতিষ্ঠা করা যেহেতু সব জামাতের ভুল সে ধরতে পারে তাহলে বোঝা গেল জামাত সংক্রান্ত একটা ধারণা তার আছে জামাতের ব্যাপারে একটা ফ্রেম তার এমের মধ্যে কি আছে নতুবা সবার ভুল ধরে কীভাবে তাহলে সে নিজে সঠিক একটা জামাত দাঁড় করাবে তাহলে এটা তার ওজন হইয়া হবে এটা তার দাঁড় করিযে তারপরে সে চেষ্টা প্রচেষ্টা চালাবে অন্যদেরকে ঘোষণা দিবে যে আসো আমি এই সঠিক হাজে এই জামাত নিয়ে চলতেছি এরপরে সে এইভাবে চেষ্টা করে যদি যাই ধরে রাখতে হবে এইভাবে যদি যায় তাহলে আশা করা যায় সে মুক্তি পাবে তো বর্তমান বাস্তবতা আমাদের দৃষ্টিতে আমরা যতটুকু দেখি আলহামদুলিল্লাহ আর এই জমাত না পাওয়া এটা কোনো বিষয় না বর্তমানে পৃথিবীতে এই জামাতটা কী আছে যেহেতু রসম ঘোষণা দিয়ে সাল্লা আল ইসাম ঘোষণা দিয়েছেন যে থাকবে তো আসে আর এখন এটা ধীরে ধীরে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এই জামাত আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কি হচ্ছে মজবুত হচ্ছে কেউ একটু চোককান কান খুললে এই জামাতের সন্ধান ইনশাল্লাহ কী করবে পেয়ে যাবে তো এই জন্য জামাতের অন্তর্ভুক্ত হওয়া এটা ফরস এখন জামাতের অন্তর্ভুক্ত হয়ে যেটা করবে সম্ভাব যে নিজের আনুগত্য এবং মান্যতা আনুগত্য আর মান্যতার ক্ষেত্রে জামাত যদি কাউকে আপন জায়গায় থেকে কাজকর্ম পরিচালনা করার নির্দেশ দেয় তাহলে এটাই তার হিজরতের কি হবে কায় মাকা হবে হিজরত বলতে বর্তমানে বাস্তবতা তো এটা যে যেই কোনো এলাকায় যাওয়া মদিনার মত মানে একটা নিরাপদ এলাকায় চলে যাওয়া এর অবকাশ কি সৃষ্টি হয়েছে বর্তমান পৃথিবীর যুদ্ধটা হয়ে পড়েছে গ্লোবাল আগে পৃথিবীটার অবস্থাটা এমন ছিল যে পৃথিবীর এক অংশে যা কিছু হচ্ছে এই অংশের খবর পৃথিবীর অন্য অংশে এর অন্য প্রান্তে পৌঁছতেই এক মাস দুই মাস সময় পেরে যেত প্রয়োজন পড়ত সেই অংশের থেকে এই অংশে সাহায্য করবে বা এখানে এসে একটা হস্তক্ষেপ করবে এর স্বাভাবিক কোনো কিছুরও না সম্ভাবনা ছিল না কিন্তু পুরা পৃথিবীর বর্তমান পৃথিবীর বাস্তবতাটা হল যে আল্লাহ শত্রু কাফের মুশ্রেকদের ক্ষমতায় মুঠে পুরো পৃথিবীটা যেই কোনোখানে ক্ষুদ্রভাবে একটা দল দাঁড়িয়ে গেলে ইসলামী দল যদি দাঁড়িয়ে যায় এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওদের এই পরিমাণ সামর্থ্য বাধ্যতা আছে যে তারা পৃথিবীর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের শক্তিকে কী করতে পারে অল্প সময়ের ভিতরে স্থানান্তর করতে পারে কোথাও টিকে থাকতে পারবে না এই জন্য পুরা পৃথিবীর যুদ্ধের রূপরেখাটা হয়ে পড়েছে গ্লোবাল এখন পুরা পৃথিবীর ওই শক্তিটাকে পরাশক্তিটাকে যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ব্যাপারে তাদের দাঁত খাট্টা করে না দেওয়া যাবে তাদের যুদ্ধের মনোবল ভেঙে না দেওয়া যাবে যুদ্ধ করার সাহস তাদের নষ্ট না করে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কোথাও প্রকাশ্যে দাঁড়ানো এটা কি কঠিন এটাই ছিল আসলে পুরো পৃথিবীর যারা বাস্তবতার আলোকে এবং আল্লাপাকের তৌফিকে এই পৃথিবীর গুলুবাল জেহাদ তার নেতৃত্ব দিচ্ছিলেন তাদের দৃষ্টিভঙ্গি যে সারা পৃথিবীতে আমরা এমন একটা অবস্থানে পৌঁছে যাব বিভিন্ন অঞ্চলে ছোটো ছোটো দলে আমরা শক্তিশালী হয়ে আফগানিস্তানে ইরাকে সিরিয়ায় লিবিয়ায় সুমালিয়ায় আলজেরিয়ায় মালিতে মোরক্কোতে এই বিভিন্ন অঞ্চলে আমরা ছোটো ছোটো দলে কি হয়ে যাব ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিতে আমরা শক্তিশালী হয়ে একসাথে সবাই একত্রিত হয়ে খিলাফতের ঘোষণা দিয়ে দেব যেমন আলহামদুলিল্লাহ ইরাকের মধ্যে বিশাল বড় একটা শক্তিশীল অবস্থান হয়ে পড়েছিল এমন একটা অবস্থান যদি সিরিয়াতে হয়ে পড়তো সিন মিশরে হয়ে পড়তো তারপর আলজেরিয়ায় হয়ে পড়তো লিবিয়ায় হয়ে পড়তো সোমালিয়াতে আলহামদুলিল্লাহ আছে হয়ে পড়তো অঞ্চলে তা আলহামদুলিল্লাহ আছে এক খুরাসানের অঞ্চলটাকে এই পৃথিবী মিলে বিশ বছর যুদ্ধ করে কি করতে পারে শেষ করতে পারে একটা খুরাসানের অঞ্চলকে এমন যদি পৃথিবীর আরও আট দশটা জায়গার মধ্যে এমন শক্তি এই কোরবানি দিয়ে সঠিক মান হাজে অগ্রসর হতো তাহলে এই সবাই মিলে যদি একসাথে ঘোষণা দিয়ে দিত যে হ্যাঁ আমরা এখন খেলাপথের ঘোষণা দিয়ে দিলাম তে পুরা পৃথিবীর দশ জায়গায় তারা এইভাবে আক্রমণ করার সাহস পেত পেত না তাহলে অটোমেটিক খেলাপথ ঘোষণা দিলে তার সম্মান সহ সে টিকে যেত বিষয় কিন্তু কিছু মানুষের দ্বারা হটকারিতা হয়েছে তারা হরা হয়েছে তারা এই গোসানো একটা বিষয়কে এই পিছিয়ে দিছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ তালা মাফ করেন যাদের দ্বারা যেই পরিমাণ ভুল হয়েছে বাকি আলহামদুলিল্লাহ সামনে আমরা অনেক বড় আশাপ্রদ অবস্থা দেখতেছি যে আলহামদুলিল্লাহ এই গ্লোবাল একটা জেহাদ পুরা পৃথিবীতে কাপড়দের মোকাবেলায় ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে শক্তিশালী হলো হচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই জেহাদটা গ্লোবাল গ্লোবাল জেহাজের ক্ষেত্রে শেখ যারাই ফাউন্ডার ছিলেন যারা এইগুলো প্রতিষ্ঠা করে গেছেন শৈক ওসামা রহিমা উল্লাহ আব্দুল্লাহ আজম রহিমা উল্লাহ মোল্লা ওনাদের এই ক্ষেত্রে কিছু সাধারণ দিক নির্দেশনা ছিল যে এই গ্লোবাল জাহাজ তাই আমাদের জয়ী হতে হলে কাফেরের যে মূল শক্তি বর্তমান পৃথিবীতে কাফেরদের বড়ো শক্তিটা কারণ আমেরিকা এদের মাথাটা ঘুরাইয়া দিতে হবে সাপের মাথাটা কী করে দিতে হবে সাপের মাথাটা ঘুরে দিতে হবে এই জন্য আমেরিকার স্বার্থের উপর আঘাত না পৃথিবীর বিভিন্ন অঞ্চলে থেকে আর এর জন্য এক জায়গায় কি হয়ে যাওয়া সবাই সমবেত হয়ে যাবে এটা অপরিহার্য না আমেরিকার স্বার্থ সারা পৃথিবীর মধ্যে কি আছে ছড়ায়া ছিটায় আছে যেখানে যেখানে ও আমেরিকার স্বার্থ আছে সেখানে সেখানে গিয়ে আমেরিকার স্বার্থে আগাত হানা আমেরিকাকে সেই সমস্ত অঞ্চল থেকে চুষতে না দেওয়া রক্ত শোষণ করতে না দেওয়া এটা তাকে দুর্বল বানিয়ে ফেলবে সাপকে তার খুলসের ভিতরে ঝিনুক ছড়ায় ছড়ায় আদার গ্রহণ করে যে ঝিনুক দেখেন নাই একটা সাগরের পাড়ে কিছু ঝিনুক আছে পেটের ভিতরের নারিবিড়ি সব জমিনের মধ্যে ছড়া দিয়ে দেয় বিভিন্ন কীট গুলি খায় কোন মানুষের টাচ লাগলে কী হয়ে যায় বন্ধ হয়ে যায় না মুখটা বন্ধ করে দেয় তো আমরিকাকে আসলে এইভাবে তার খোলসের ভিতরে ঢোকায় ফেলতে হবে যেন সে কোথাও থেকে রক্ত চুষতে না পারে যারটা আসলে গ্লোবাল কারণ সারা পৃথিবীতে এই জন্য ওনারা যেভাবে আমিররা যেভাবে উমারা যেভাবে বিন্যস্ত করে দিবেন যদি বলেন যে আপন আপন জাগাই থেকে তোমরা এইভাবে কার্যক্রম পরিচালনা করো তাহলে আপন আপন জাগাই থেকে কার্যক্রম করে কারণ চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে জেহাদ অংশগ্রহণ করা হিজরত আসলে কিসের জন্য হিজরতটাও কী জন্য জেহাদের জন্য না আলাইকুম বিল জামা ওয়াসম হিজরাতি ওয়াল জিহাদে ফি সাবিল্লা রাসুসুল্লা ইসলাম কিন্তু এখানে একটা তর্তীব একটা সুশৃঙ্খল এই পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন যে জামাতে অংশগ্রহণ করবে আমিরের আনুগত্য করবে তারপরে আমিরের আনুগত্য অনুযায়ী যেখানে যেতে বলে সেখানে যাবে অতপর জেহাদে অংশগ্রহণ করবে এখন যদি আমাকে থাকতে বলে তাহলে জেহাদে অংশগ্রহণ করার ব্যবস্থা আমার থেকেই যাওয়া আর যদি যেতে বলে তাহলে জেহাদে অংশগ্রহণ করার ব্যবস্থা হল আমার যাওয়া কিন্তু বাস্তবে আল্লাহ রবুল আলমিন দেখবেন যে এই ক্ষেত্রে আমি আমার সাধ্যের কতটুকু খরচ করতেছি এই বিষয়টা বড় লক্ষণীয় বিষয় আমাদের যে এটা আমরা অনেকে মনে করি যে আমার দ্বারা তো অনেক কাজ হচ্ছে আমি তো অনেক টাকা সজাগা করতেছি আমি অনেক দিচ্ছি অমুক করা তো কিছুই দিচ্ছে না এখানে বিষয়টা হলো আসলে আল্লাহ রব্বুল আলমিন কী বলেছেন জেহাদ জেহাদের অর্থ কী যে তোমরা মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এই বিষয়টা না দেখে নিবেন যে তোমাদের মধ্যে কে ধৈর্য ধরতেছে এবং কে জেহাদে অংশগ্রহণ করতেছে জেহাদ মানে নিজের সর্বস্ব কি দেওয়া বিলিয়ে দেওয়া কাকে কতটুকু যোগ্যতা দিয়েছেন কাকে কতটুকু সামর্থ্য দিয়েছেন এটা কে জানেন আল্লাপাক ভালো জানেন এমন দেখা যাবে যে বাহ্যিকভাবে কারো সামর্থ্য ছিল কম সে কম কাজ তার দ্বারা হয়েছে সে তার সাধ্য অনুযায়ী সম্পূর্ণটা করার কারণে সে নাজ পেয়ে যাবে আর কারো অবস্থা হবে এমন যে তার সামর্থ্য ছিল অনেক কিন্তু সে অল্প কিছু ওই ব্যক্তির চেয়ে যে কম সামর্থ্য ছিল তার চেয়ে বেশি করেছে কিন্তু অল্প করেছে সে যেই পরিমাণ অল্প করেছে সেই পরিমাণের কারণে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে পারে যতটুকু করেছে ততটুকুর ফল ইনশাআল্লাহ আশা করি পাবে কিন্তু যতটুকু সে অবহেলা করেছে ততটুকুর কারণে কি হবে সে আল্লাহর গৃহত্বের সম্মুখীন হবে যেহাদের জন্য অপরিহার্যনা আমির আমির অপরিহার্যনা এখন আমিরের ব্যাপারে মুসলিম শরীফ এই ভাইয়াসকে শুনিয়েছে যে কেউ যদি আমির হয় আর নিজের অধীনস্থদের ব্যাপারে কিনা করে কি জানি বক্তব্যটা ছিল মিনিজের দায়িত্বের ব্যাপারে উদাসীন অবস্থায় মারা যায় সে জান্নাতের গ্রাম পাবে না এখন যাদের মধ্যে আমির হওয়ার যোগ্যতা আছে তারা যদি প্রত্যেকেই মনে করে যেহেতু আমির হওয়ার মধ্যে এই ধমকি আছে সুতরাং আমি আমিরই হব না আমি কি করব সারা জীবন মামল হয়ে থাকব। তাহলে আমির হওয়ার জন্য লোক পাওয়া যাবে তাহলে উম্মতের কাজের মধ্যে ত্রুটি পাওয়া গেল কি পাওয়া গেল না তাইলে সে খালি আমির না হয়ে বেঁচে যাবে কারণ আমিরের প্রয়োজন ছিল এখন সে আমির হলে যে ভোগান্তি আছে এই ভয় আসে আমির হয় নাই আর উম্মতের কাজ এই কারণে কি হয়েছে ত্রুটিযুক্ত হয়েছে বিশৃঙ্খল হয়েছে উন্মতের কাজ আগায়া যায় নাই তাহলে এই কারণে তার কি আল্লাহর কাছে জব দেওয়ার সম্মুখীন হতে হবে না একজন আমির হওয়ার নাই সে হয়তো এই জব দেওয়ার সম্মুখীন হতে হবে না কিন্তু যার যোগ্যতা আছে সে শুধু এই বুজুর্গি দিয়া যে আমি আমির হই নাই আমি বেঁচে গেছি মনে হয় বাসতে পারবে না সে এর জন্য যোগ্যতাটা আল্লাহ পাক থাকে দিয়ে সিলিন্ডার ব্যবহারের জন্য হ্যাঁ ব্যবহার করতে গিয়ে যেন সে ভুল না করে যেন উদাসীন না হয় অবহেলা না করে সেই জন্য তাকে সতর্ক করা হয়েছিল যে দেখো এখন যদি তুমি উদাসীন হওয়া অবহেলা করো তাহলে জান্নাতের ঘণ পাবে না যত্নবান হওয়ার জন্য তাকে সতর্ক করা হয়েছিল এমন এই ধমকের চুটে সেই উন্মতের কাজ কেই কী হতে দিল নষ্ট হতে দিল তাহলে কি আল্লাহর কাছে তার কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না মনে হয় হত। তো এই জন্য আসলে প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী সবটুকু কি করবে এখানে ব্যয় করবে তো পাক তার এই অবস্থাটা দেখবেন যে সে কতটুকু নিজের সামর্থ্যের সবটুকু ব্যয় করতেছে আর যাকে যত যে পরিমাণ বড়োযোগ্যতা দিয়েছেন সে যদি সামর্থ্যের সবটুকু খরচ করে ইন সে আল্লাহ আল্লাহ দরবার সে পুরস্কার এত বড়ো পাবে সে এত বড় হাসরের মাঠে এত বড় মর্যাদা নিয়ে উঠবে এত বড় দুনিয়ার স্বাভাবিক সেনাবাহিনীর মধ্যে যারা কি করে এই অংশগ্রহণ করে তারা কি প্রত্যেকে চায় যে আমি নিচের পদে থাকি প্রত্যেকে চাই যে আমার র্যাঙ্ক কি হয়ে যায়। বারো আমি উপরে র্যাঙ্কে চলে যাই একজন সাধারণ অফিসার র্যাঙ্কে যারা প্রবেশ করে সাধারণ একজন জেন্টেলম্যান হয়ে প্রবেশ করে তারও মনের মধ্যে থাকে এরও মনের মধ্যে থাকে আমি কি হয়ে যাই জেনারেল হয়ে যাই মনের মধ্যে থাকে না এটা যখন সে একজন ক্যাপ্টেন হয়ে গেল তার মনের মধ্যে যে আমি একটু মেজর হইতে পারতাম মেজর হয়ে যাওয়ার পরে মনে মনে থাকে আমি কর্নেল হয়ে যাই কর্নেল হয়ে যাওয়ার পরে মনে মনে থাকে যে আমি ব্রিগেডিয়ার হয়ে যাই এইভাবে প্রত্যেকেই তার উপরের পত্তা দুনিয়ার ক্ষেত্রে কামনা করে প্রতিযোগিতার মনোভাব তার মধ্যে থাকে আল্লাহতালা তো দিনই বিষয়গুলির মধ্যে পরিষ্কার নিজে আহ্বান করছেন যে ওয়াল অফিসিকা ফালিয়া তা না ফাসিল মোতা না ফি আখেরাতের এই কাজের মধ্যে জান্নাতের এই বড় মর্যাদা লাভের ক্ষেত্রে তোমরা পরস্পরের কী হও এই প্রতিযোগিতায় লিপ্ত হও তানাফুসের মধ্যে লিপ্ত হোক প্রতিযোগিতায় লিপ্ত হোক সুতরাং প্রতিযোগিতায় পাশ করতে গেলে বিসিএস ক্যাডার যারা হয় ওরা প্রতিযোগিতায় পাশ করতে গেলে কি পরিমাণে একটা শ্রম দেয় যে আমি যেন অন্য থেকে দৌড়ে পিছনে পড়ে না থাকি তাহলে দুনিয়ার এই ছোট্ট খাট্টো বিসিএস ক্যাডারে যদি প্রতিযোগিতায় অগ্রসর হওয়ার জান্নাতের বড় মর্যাদার প্রতিযোগিতার বিষয়টা কি কম গুরুত্বপূর্ণ কেউ যদি বাস্তবে গা ঝাড়া দিয়ে সেটার জন্য চেষ্টা করে ইনশাআল্লাহ দায়িত্ব তার দ্বারাও কী হবে আদায় হবে দায়িত্ব অবহেলার ত্রুটিতে সে ধরাই পড়বে এই আশঙ্কা কেন সে প্রতিযোগিতায় পাশ করে সে বড় মর্যাদা নিয়ে নিবে এই আশাও তো আছে আর মানুষের সৃষ্টি তো এটার জন্য সেই ঝুঁকিটা নিবে ঝুঁকি নিয়ে সে বড় মর্যাদাটা গ্রহণ করবে ফেরিস্তার মধ্যে আর অন্যান্য জানোয়ার লক্ষ জানোয়ার পাহাড় পর্বত আসমান জমিন সেইগুলির মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্যটা তো এটাই যে তারা এই ঝুঁকিটা গ্রহণ করে নাই কোনো পুরস্কারের অধীনে অধিকারীও না মানুষ এই ঝুঁকিটা গ্রহণ করেছে আল্লাহ তালার জানাছে না প্রথম ঝুঁকি যেহেতু আমাদের গ্রহণ করা হয়েই পড়েছে সেটা আমাদের ইচ্ছা থাকুক কান্না না থাকুক সুতরাং এখন চূড়ান্ত ঝুঁকিটা গ্রহণ করে চূড়ান্ত সফলতাটা নিয়ে নেওয়া এটাই হলো আসলে কি নিজেকে আসলে মূল্যায়ন করা নিজের মানে নিজেকে দাম দেওয়া এখন আর অবকাশ নেই পিছনে সরে যাওয়ার নতুবা নিজের যে যোগ্যতা আছে এটার জন্য আল্লা তালিনিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তো আসলে আল্লাহ পাক যাকে যেই পরিমাণ সামর্থ্য দিছে এই সামর্থ্য অনুযায়ী ঝাপায়া পড়া আর আল্লাহর মানে এই দিনের এই পথে ঝাপায়া পড়ার দ্বারা আসলে কে হোক কী হয়ে যাবে না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না ইনশাআল্লাহকে হোক আল্লাহর সাথে মোয়ামলা করে আল্লাহর সাথে বেচাকিনি করে আল্লাহর কাছে নিজের সব সর্বস্ব উজাড় করে দিয়ে ঠকে যাবে এই আশঙ্কা কি নেই সস্তা বেশি রুবি কোমল্লাগ কারণ যদি এই পথে নিজের আত্মীয় স্বজন কি হয়ে যায় শেষ হয়ে যায় জানমাল সব নষ্ট হয়ে যায় সে কষ্টে জীবনটা যাপন করতে হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো না সে আনন্দের বেচা কিনা তার দ্বারা সম্পন্ন হল এই পথে রাসুল সাল্লাহের কুরবানি কি পরিমাণ গিয়েছে রাসুল নিজে বলেছেন যে আমার মনে চায় যে বারবারে জীবিত হয়ে বারবারে আমার জীবন চলে যায় তা রাসুলসাল্লাহ আসলামের জীবন চলে যাওয়া এটা কত বড় বিষয় আর এরপরে দেখেন রাসুল সাল্লামের বংশের কতজন শহীদ হয়েছে হুসাইন রাজি আল্লাহ সময় কারবাল্লাহ ময়দানের মধ্যে রাসুলসাল্লামের বংশের বাহত্তর জন কি হলো শহীদ হল যেন পুরা বংশ রাসুলসল্লামের কি হয়ে গেল আল্লাহর দিনের জন্য এইভাবে কোরবান হয়ে গেল এটা কি ব্যর্থতা আর রাসুল সাল্লামের পুরো বংশ আল্লাহর দিনের জন্য এইভাবে রক্ত ঝরাইয়া দিলেন না না রক্ত ঝরাইয়া দেন নাই এই যে ঝরাইয়া দিলেন এটা কি বাহ্যিক দুনিয়ার তো একটা দেখা যায় বড় একটা কি হয়ে গেছে মানে দুর্ঘটনা হয়ে গেছে কিন্তু তাদের জীবনে এটা কি দুর্ঘটনা না বড় সফলতা তো রাসুল সাল্লামের প্রিয় নাতি যদি এইভাবে এমন মানে দুনিয়ার দৃষ্টিতে নৃশংসভাবে জীবনটা দিতে পারেন তাহলে আমাদের জান সন্তান সন্ততি কি ওনাদের চেয়েও বেশি সম্মানিত বেশি প্রিয় বেশি উন্নত এইগুলোকে আমরা কেন কুরবানি দিতে পারবো না রাসুল সাল্লাহ এবং হোসাইন রাজি আল্লাহতালহ যে জান্নাতের যুবকদের সর্দার হয়েছেন রাসু সাল্লামের নাতি হওয়ার কারণে না দিনের পথে এই কুরবানি দেওয়ার কারণে রাসুল সাল্লাহ নিজে তো কুরবানি দিয়ে গেছেন কুরবানির জন্য এমন আবেগ প্রকাশ করে গেলেন এবং রাসুসমের বংশকে পাক দুনিয়া থেকে আল্লাহর দিনের পথে এইভাবে নিয়ে গেলেন সেখানে দেখেন শুধু পুরুষরাও ছিল না তাদের সাথে ক্ষতিগ্রস্ত করাও হয়েছে নারীরা হয় তাদের পরিবার পরিজনের লোকজন হয় নাই তারা এটাকে কী করেছেন মেনে নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সেই জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবেন ইংশ এই জন্য আসলে সেই কাফেলা এখনও চলমান আছে এখন সেই কাফেলায় কাফেলা বদ্ধ হতে গেলে আমাদের পরিবার পরিজনের মধ্যে এই ধরনের অবস্থা কি করতে পারে আসতে পারে তাহলে হুসাইন রাজি আল্লাহ তার পরিবার পরিজনের মধ্যে যে অবস্থাটা এসেছিল এখন যদি এই কাফেলায় চলতে গেলে আমাদের পরিবার পরিজনের মধ্যে এই অবস্থাটা আসে তো এটা আমাদের জন্য কি ব্যর্থতা হবে না সফলতা হবে কি হবে হাসরের মাঠে যদি হুসাইন রাজি আল্লাহ তার আনহর কাফেলার সাথে উঠতে পারি তাহলে এটা কি ব্যর্থতা না সফলতা দেখা যাবে যে হাসারের মাঠে একদল লুক উঠবে হোসাইন রাজি আল্লাহতানুরের সাথে এক একদল লুক উঠবে হোসাইনের শত্রুদের সাথে কারণ আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই এটা কত বড় মর্যাদার বিষয় যে হুসাইন রাজি আল্লাহতান দলের অন্তর্ভুক্ত হয়ে আমরা হাসারের মাঠে উঠব তো সেই মর্যাদাটা পেতে হলে সেই মর্যাদাটা কামাই করতে হবে কোথায় জান্নাতে গিয়ে কবরে গিয়ে নাই এখন হোসাইন রাজি আল্লাহ যেই পথে নিজের জীবনকে এইভাবে উৎসর্গ করে গেলেন সেই পথে যদি আমাদের জীবনকে আমরা উৎসর্গ করে যেতে পারি ইনশাল্লাহ আমরা তার কাফেলায় সেদিন গিয়া কি হবো সামিল হবে সেই কাফেলার মধ্যে তো কে থাকবেন রাসুল সাল্লা ইসলাম থাকবেন সাহাবাইকালামের জামাত থাকবে হুসাইন রাজিয়াল থাকবেন সর্বশেষ সেই কাফেলার মধ্যে মাহদিয়া আলহি ইসলাম থাকবেন হিসা আলি ইসলাম থাকবেন সেই কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হাসরের মাঠে যে কত বড় আনন্দের বিষয় হবে যেটাকে আল্লাহ করেছেন জান আল্লাহ ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে তাদেরকে তিনি জান্নাত দিয়ে দিবেন। জান্নাত পেতে হলে মূল্য আল্লাহর হাতে দিয়ে দিতে হবে মূল্য কি আমাদের এই জানার মান এখন আমরা আল্লাহর হাতে দিয়ে দিয়েছি তিনি যেভাবে বলেন সে এটাকে খরচ করতে আমরা সেভাবে খরচ করব। আমার নিজের মন মতো এটাকে পরিচালনা করবো না এখন এখন পাক যেভাবে বলেন সেইভাবে খরচ করার ব্যবস্থাটা কী সেটা হলো আল্লাপাকের পক্ষ থেকে মুসলিম জামায়াতের জামির হবে খিলাফত প্রতিষ্ঠার জামাতের যে আমির হবে ইমান আত রসাম বলছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল আর যে আমার আমিরের আনুগত্য করল সে আমার আনুগত্য করল এখন আল্লাহ তালার নির্দেশটা কী যে কোথায় আমার যানমাল খরচ করবো এই বিষয়টা আমি বুঝবো কীভাবে আল্লাহর পক্ষ থেকে যে আমির নির্ধারিত হয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে আমির বলতে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিনের সঠিক তরিকায় দিন জমাত পরিচালনা করতেছে সে আল্লাহর পক্ষ থেকে আমির রাসুসাল্লাহমের পক্ষ থেকে আমির সেই আমিরের আনুগত্য যে করলো সেই আল্লাহ তালার হুকুম অনুযায়ী নিজের জীবনকে কী করল অর্পণ করল আল্লাহর হাতে নিজের যান এবং মালকে অর্পণ করে দিল এখন এই অর্পণকারীর ব্যাপারে সুসংবাদ প্রস্তাবে শুরু যে তোমরা সুসংবাদ গ্রহণ করো বিবাই কুমল্লা তুমি যে বেচা তোমরা আল্লাহর সাথে করেছো সেটার জন্য ওজা আলী কাহ ফাউজুল আজীল এটা হলো বড় সফলতা সেদিন গিয়া বোঝা যাবে আসলে কে সফল কে ব্যর্থ তা আল্লাহর বলে ঘোষণা দিয়ে দিয়েছেন এই যুদ্ধের পথে যে নিজের যান জীবন মাল সম্পদ সন্তান সন্ততি ইজ্জত সম্মান সব কিছু কোরবানি দিবে ব্যয় করে দিবে আমিরের নির্দেশ অনুযায়ী এটাকে খরচ করে দিবে সে জান্নাতকে কিনে নিল মূল্য পরিশোধ করে জান্নাতের অধিকারী হয়ে গেলো সময় মতো ইনশাল্লাহ সে জান্নাত পেয়ে যাবে আল্লাহ তালা আমাদের বিষয়গুলিকে উপলব্ধি করার তৌফিক দান করেন এটা তো স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এটা মুসলিম পুরুষদের জন্য এই বিধানগুলি বাস্তবে ইসলামের এই বিধান এটা শুধু এই বিধান না ইসলামের সবগুলো বিধানই পুরুষ নারী এর মধ্যে কোনো কি নেই পার্থক্য নেই আলামিন বলেছেন আমাল আও তোমাদের মধ্যে যারা আমল করবে চাই পুরুষ হোক অথবা নারী হোক নেক আমলের ক্ষেত্রে পুরুষ আর নারী একজন একজন আরেকজনের একজনের অধীন না প্রত্যেকে আপন আপন অবস্থায় স্বাধীন পুরুষে মহিলার নামাজ পড়ে দিলে হবে মহিলা পুরুষের নামাজ করে দিলে হবে মহিলার আবাদত পুরুষে করবে পুরুষের আবাদ মহিলা করবে একজনের করে দিতে পারবে এইসব ক্ষেত্রে প্রত্যেক কি স্বাধীন শুধু দুনিয়ায় নিজেরা চলার ক্ষেত্রে আল্লা রব্বুল আলম একটা নিজাম দিয়ে দিয়েছেন যে পুরুষের সৃষ্টিগতভাবে একটা শক্তি সামর্থ্য আল্লাহ তালা দিয়েছেন নারীদেরকে ভিন্ন ধরনের একটা অবস্থা দিয়ে দিয়েছেন এবং দুইজনের জন্য কাজ কিছু আলাদা আলাদা করে দিয়েছেন দুনিয়া পরিচালনার ক্ষেত্রে সেখানে পরিবার পরিচালনার ক্ষেত্রে কি বলেছেন আল্লাহ আর রিজাল কৌয়ামান নিচেন পুরুষরা নারীদের ওপর কি হবে নিয়ন্ত্রণকারী হবে শাসক হবে আর নারীদের নারীদেরকে বলছে ফস্বালী হাতু ক নিতুন ন্যাক্কার মহিলা যারা তারা এই শাসন ব্যবস্থাকে মেনে এর আনুগত্য করবে পুরুষকে বলছে আর রিজালু কৌ পুরুষ হইল শাসক মানে পরিবারের মধ্যে শাসককে পুরুষ কারণ একজন তো শাসন করবে না সবাই শাসন করবে একটা জনের তিন জনেরও যদি জামাত হয় তাহলে একজন আমির হবে না সবাই আমির হবে এমনি জনের মধ্যে একজনকে যে আমির বানানো হবে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে আমির বানানো হবে না সবচেয়ে কম বুঝিয়া ব্যক্তিকে আমির বানানো হবে তো এখন আল্লাপাক নির্বাচন করে দিয়েছেন যে পুরুষ মহিলা বাচ্চা শিশু বুড়া সবাই মিলে যে একটা পরিবার এই পরিবারের আমির হবে কে একজন পুরুষ এটাই হলো আল্লাপাকে দেওয়া ব্যবস্থা এমনি পুরুষ যদি আমির থাকে তাহলে ঠিক থাকবে এখন যদি আমির বানায় দেওয়া হয় কাকে হাদিসের মধ্যে আসছে যে তোমাদের ধনী লোকেরা যখন কি থাকবে দানশীল থাকবে এবং তোমাদের কাজগুলি কি অনুযায়ী পরিচালিত হবে পরামর্শ অনুযায়ী পরিচালনিত হবে আর তোমাদের আমিররা উদার হবে তখন তোমাদের জন্য পৃথিবীতে বেঁচে থাকা পৃথিবীর নিচে চলে যাওয়ার চেয়ে ভালো আর যখন তোমাদের শাসকরা হবে জালেম তোমাদের ধনীরা হবে কৃপম আর তোমাদের কাজগুলির দায়িত্ব হবে মহিলাদের হাতে তাহলে তোমাদের পৃথিবীর ভিতরে চলে যাওয়া কবরে চলে যাওয়া পৃথিবীর উপরে থাকার চেয়ে কী শ্রেষ্ঠ তো মহিলাদের হাতে দায়িত্ব দেওয়াটা এটা পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার নামান তো এই পরিবারের মধ্যে নিয়ন্ত্রণ আল্লা তাল্লা দিচ্ছেন কার হাতে পুরুষ শুধু এই পরিবার পরিচালনার ন্যেজামটা এই শৃঙ্খলাটা একটা কোম্পানি থাকলো এই কোম্পানির একজন ম্যানেজার থাকে না এখন এক এই ম্যানেজার বানিয়ে দিছে কাকে পুরুষকে বা এতটুকু তবে আবাদত বন্দিগি অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে প্রত্যেকে আপন আপন অবস্থায় কি স্বাধীন মহিলা এবাদত করলে সে নিজের আবাদতে সব পাবে পুরুষ আবাদত করলে পুরুষ তার নিজের আবাদতের কিভাবে পাবে সব পাবে হ্যাঁ এদের জন্য নিজেদের কাজ কিছু আল্লাহ ভাগ করে দিয়েছেন মহিলাদের জন্য কাজ অনেক সহজ করে দিয়েছেন আসমা বিনতে ইয়াজিদ না এক মহিলা আসছে। এসে বলছে পুরুষরা তো কি করে ঝুমাতে শরিক হয় মসজিদে জামাতে শরিক হয় মহিলাদের জন্য জামাতে শরিক হয় কিনা ফরজ না বরং শরীয়তে উৎসাহিতও করে না মসজিদে না যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের কী পা কি পাওয়া যায় সব পাওয়া যায় রস সেই মসজিদে না বভিতদেরকে সমবেত হয়ে নামাজাদের জন্য কি করেন না উৎসাহিত করেননি পুরুষদের জন্য কিন্তু ফরজ করে দিয়েছেন যে যারা জামাতে শরিক হয় না আমার মনে চাই তাদের ঘরের মধ্যে গিয়ে কি লাগাইয়ে দেয় আগুন লাগাই দিই কিন্তু জামাতের এমন গুরুত্ব থাকা সত্য মসজিদে নবীতে জামাতের এত ফজিলত থাকা সত্ত্বেও মহিলাদেরকে উৎসাহিত করা হয়নি কি করার জন্য মসজিদে গিয়া নামাজ পড়ার জন্য বাকি রাসল সালাসিনের যুগে যেহেতু কোনো ফেতনা ফাসাদের আশঙ্কা ছিল না এবং রাসলের পিছনে নামাজ পড়লে রাসোল থেকে অনেক কিছু শিখতে পারবে এই মহিলাদের অনুমতি ছিল কোথায় যাওয়ার মসজিদে যাওয়ার এই জন্য অনেকে যেতেন কিন্তু পরবর্তীতে খোলাফাই রাসিদিনের সময়ে যাওয়া কি হয়ে গেছে ধীরে ধীরে কমে গেছে এমনকি আয়াসা সিদ্দিকার তাল্না জীবদ্দশায় তিনি বলে গেছেন যে এই জমানায় যদি রাসুল সাল্লাহ ইসলাম থাকতেন তাহলে মহিলাদেরকে বের হতে কি করতেন নিষেধ করে দিতেন মসজিদে আসতে কি করে দিতেন নিষেধ করে নিতেন কারণ মাহা মহিলাদের জন্য বের হওয়া এবং ঘরে থাকার বিষয়টা এটা একটু আলোচনা করে ফেলি শরীয়তের দৃষ্টিভঙ্গি হলেও মহিলারা কোথায় থাকবে ঘরে থাকবে ও ফি বইয়ুতি কন্যা মহিলারা তাদের ঘরের মধ্যে থাকবে महिलार नाम से घर अंधकार प्रकोष्ठे पड़ा घर स्वाभाविक प्रशस्त जागए पड़ार चे श्रेष्ठ तरह घर स्वाभाविक जैगे पड़ा एवं घर एक बाहर खोल मेल जरार चे श्रेष्ठ महिला नाम घरे पड़ा मस्जिदे पड़ार चे कि श्रेष्ठ যত বেশি গোটা যত বেশি পর্দার ভিতরে যত বেশি আড়ালে থাকতে পারবে ততই তার জন্য কি হবে। শ্রেষ্ঠ একজন মহিলা আল্লাহ তালার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয় তখন যখন সে সবচেয়ে বেশি নিবৃত স্থানে থাকে আক্রাবু মায়ব্বিহা হেই না মহিলা আল্লাহ তালার সব সবচেয়ে ঘনিষ্ঠ থাকে কাছাকাছি থাকে যখন সে ঘরের নিভৃত কুণে যে কুণে কেউ থাকে দেখার নেই সেখানে থাকে একবারে নিজের মা হারাম যারা আছে বাপ তারপরে নিজের ভাই অন্য এদের থেকেও যখন আড়ালে থাকে তখন সবচেয়ে বেশি ঘনিষ্ঠ থাকে কার আল্লাহ এরা তো স্বাভাবিকভাবে দেখা সাক্ষার যায় কিন্তু এরপরও এদের চেয়েও যখন আড়ালে থাকে তখন কি সে আল্লাহ সবচেয়ে বেশি ঘনিষ্ঠ থাকে মহিলাদের জন্য শরীয়তের বিধানটাই হইল এটা সে যত বেশি কি থাকবে ঘরের ভিতরে আবদ্ধ থাকবে তত বেশি শান্তিতে থাকবে এখন তো কাফের মুশরিকদের প্ররোচনায় তাদের ষড়যন্ত্রের কারণে আমরা মনে করি স্বাধীনতা হইল বাহিরের হাওয়া খাওয়া বাহিরে ঘোরাঘাড়ি করা ছোটাছাটি করা আসলে এইগুলো সৃষ্টির এবং প্রকৃতির এক সম্পূর্ণ উল্টা একটা বিষয় এটার একটা ছোটো উদাহরণ দিই উদাহরণটা হলো মাছের জন্য আল্লা তালা বসবাসের জায়গা নির্ধারণ করেছেন পানিকে আর পাখির জন্য জায়গা নির্ধারণ করেছেন বা আকাশকে এখন মাছ যদি এই কথা বলে যে আমরা পানির মধ্যে আবদ্ধ থাকবো না আকাশে বিচরণ করব। এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে কার আকাশবাসীর পাখির না মাছের মাছের নিজের ক্ষতি হবে সে নিজের স্বস্তি হারাবে নিজের জীবন হারাবে আকাশের পাখিরা তাকে ঠুকে টুকে টুকে টুকে খাবে পাখিদের তো আনন্দই হবে তো মহিলা যদি নিজের গৃহের অবস্থান বাদ দিয়ে বাহিরে যায় তো পুরুষরা সেখানে তাদের দিকে ললুপ দৃষ্টি দিয়ে নিজেরা স্বাদ গ্রহণ করবে নিজেরা চোখের জিনা করতে থাকবে জিনা চোখ দিয়েও করে নিজের বিশেষ অঙ্গ দিয়ে তো জিনা হয় চোখের দিয়েও জিনা হয় এই চোখ দিয়েও স্বাদ গ্রহণ করে এই চোখের জিনা ফিরি ফিরি তারা করতে থাকবে পুরুষের বাহ্যিক তে এমন কোনো ক্ষতি হবে না দুনিয়া বিদ্যাম কোনো ক্ষতি হবে না সে স্বাদ পাইতে থাকবে আর এই জিনা করার জন্য তাকে আরো বের করতে চায় আর এই জিনাটাকে ধীরে ধীরে ধীরে ধীরে পরে বাস্তব জিনা দিকে এই নিয়ে যায়। তা আসলে বের হওয়ার দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হলো মহিলাদের মাছ যেমন পানি থেকে বের হওয়া এটা তার জন্য স্বস্তিদায়ক না তার জন্য স্বাধীনতা না তার জন্য এটা কোনো ভালো বিষয় না ঠিক এমনিভাবে মহিলাদের জন্য বেপর্দা হওয়া ঘর থেকে বের হওয়া ছুটি করা এইগুলো তার জন্য স্বস্তিদায়ক না এই জন্য কোরআনিকিমের জায়াত আল্লাহ তালা বলছেন কর্নাফি বইয়ী কন্যা ঘরের মধ্যে তোমরা স্থির হয়ে থাকো যেই পরিমাণ ঘরে সে স্থির হবে সেই পরিমাণ অন্তর দিয়ে স্থিরতা অনুভব করবে শীতলতা অনুভব করবে শান্তি অনুভব করবে প্রশান্তি পাবে আর যেই পরিমাণ বের হবে হাদি চাষে মহিলা যখন বের হয় তখন শয়তান তাকে কি করে সুন্দর করে দেখায় আর এই নারীর দিকে যখন কেউ তাকায় তখন এই বিষাক্ত দৃষ্টি নারীর প্রতি পরে তখন যেই দৃষ্টিটা তার দিকে পড়ল এটা একটা বিষাক্ত দৃষ্টি এ নারীর শরীর পুরাটা বিষাক্ত হয়ে যায় আর এই বিষাক্ত শরীর থেকে আবাদতবন্দিকে বের হওয়া এটা খুব সহজ না তা এই গর্বে যে সন্তান জন্ম নেবে এই সন্তানটা ভালো হওয়া খুব সহজ না তো না যার দিকে দেখা হয় সে তো বিষাক্ত হয়ই এবং যে দেখল তার চোখের ভিতর দিয়া তার দিলের ভিতরেও বিষ পৌঁছে যায় সেও বিষাক্ত হয় ये तीर इम तीर जेटा दियाई जन विषा है जे निजे चोख दृष्टिर तीर, तीर कौ निक्षेप कर लो जेखने तीर गए बिधल से देहटाओ विषक्त है और ये देहर सौंदर्यता चोख दिया ढुकल से चोखर मध्य और एक तीर ढुकल वो सौंदर्य तीर ढुकल से यहाँ दिया मजा निल आनंद पेल से हो गई जन विषक्त है আল্লামানের স্বাদ আস্বাদন করাবে এমন স্বাদ সেই ইমানের পাবে যে তার অন্তরে এর শীতলতা সে অনুভব করবে মান তারাকা নজরান আদি সেরা ভারত কেমন যেন যে যে আল্লাহর ভয়ে কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করবে এমন ইমান তার দিলের মধ্যে তালা দিবেন যার মধুরতা তার অন্তরের মধ্যে সে করবে এই মহিলাদের জন্য সবচেয়ে স্বস্তির অবস্থান হলো নিজের গৃহ অবস্থান করবে তারপরে প্রয়োজনে যদি তার বের হতে হয় শরীরতে প্রয়োজনের পূরণের অনুমতি দিয়েছে তাহলে সে নিজে সম্পূর্ণ ঢেকে বের হবে ইয়ুদিনীন আলহীন জালা বিহীন নিজেদের উপর নিজেদের চাদর তারা টেনে নিবে চাদর দিয়ে আপাতমস্তক কুড়া সব কিছু ঢেকে নেবে পোকা যদিও মুখমণ্ডলের ব্যাপারে মতবিরোধ আছে কিন্তু আসলে শক্তিশালী মত এবং মহাক্ষিকিনদের সিদ্ধান্ত এটাই যে চেহারা সহ ঢেকে নেবে চোখ খোলা থাকবে যা দিয়ে সে চলতে পারে যেন কোনো মহিলার কোনো বিষয় সম্পর্কে কেউ অবগত না হতে পারে হা বোরকা তারপরে মহিলাদের এই বড় চাদর উপরে দিয়ে টেনে চলার পরও মহিলা হওয়ার কারণে নারী হওয়ার কারণে তার প্রতি যে একটা অবস্থা আকর্ষণ এটা তো থেকেই যাবে তো এইটার থেকে তো বাঁচার আর কোনো ব্যবস্থা নেই এটাই কোরআনিকিমা আল্লাহ তালা বলছেন ইল্লামা জহার আমিনা এরপরও যেটা প্রকাশ হয়ে যাবে সেটার থেকে তো তার আর বাঁচার ব্যবস্থা নেই সেটা আল্লাহ তালা মাফ করবেন বের হতে হলে অগত্যা এইভাবে বের হবে সে সব কিছু ঢেকে ঢুকে বের হবে প্রয়োজন সেরে ফিরে চলে আসবে হ্যাঁ সফরের দূরত্বে কোনো মহিলার জন্য কোনো পুরুষ ছাড়া যাওয়ার অবকাশ নেই কোনো মহিলা যদি সম্পদ সম্পদশীলা হয় হজ তার উপর ফরজ হয়ে যায় তারপরেও তার কোনো মাহরাম না থাকে এবং কোনো মাহরামকে নিয়ে যাওয়ার সামর্থ্য তার না থাকে তাহলে এই ফরজ হজ আদায় করা ফরজ হজ ইসলামের একটা রকম ছিল এটা তার জন্য ফরজ না আদায় না করলে সে গুণাগার হবে সেই ক্ষেত্রে মহিলাদের জন্য মাহারাম ছাড়া বের হওয়ার অন্য অন্য কাজের মধ্যে অবকাশই নেই কোনো মহিলার সফরের দূরত্বে যাওয়া মাহরাম ছাড়া এটা হারাম যায়াজ নেই কোনো মহিলার অবস্থান করা মাহারাম ছাড়া কোনো মাহারামের অধীন ইয়া নেগ্রানী তার যত্ন তার দায়িত্ব ছাড়া রাত্রি যাপন করা ভিন্ন জায়গায় এটা তার জন্য অবকাশ নেই তারপরে মহিলাদের জন্য ঘরেও যখন অবস্থান করবে তখনও তার ব্যাপারে বিধান হল ইয়াগজু মিনাবসারি হিননা ওয়া হফাজ ও যে নিজেদের দৃষ্টিকে তারা কিরাকবে রাখবে রাখবে বাহিরে গেলে তো সে দেখবেই না শুধু কোন প্রয়োজনীয় জিনিসগুলি দেখবে কিন্তু ইয়াগজ্জুর একটাই হলো যে সার্বিক অবস্থায় পুরুষদের জন্য এবং নারীদের জন্য তার দৃষ্টিকে কিরাকবে রাখবে সংযতা রাখবে ইয়াগোজুটা শুধু গাইরে মাহারামদের সাথে না মাহারামদের সাথে ওইটা সম্পর্কিত মাহারামরাও নিজেদের একেবারে চোখ ভরে নিজেদের এই উপযুক্ত মাহারামকে এইভাবে দেখবে না পুরুষ হোক নারী হোক মাহারাম মহিলা নিজের মাহারাম কোনো পুরুষকে ইয়া ছাড়া স্বামী ছাড়া এই চোখ ভরে দেখবে না ইয়াগদু চোখটাকে নত রাখবে কোনোরকম দেখবে এমনিভাবে মাহারাম পুরুষ নিজের মাহারাম মা খালা বোন এদেরকে যারা উপযুক্ত তাদেরকে কি দেখবে না চোখ ভরে দেখবে না চোখটাকে সংযুক্ত রাখবে সেখান থেকেও তাদের ইজ্জতটাকে রক্ষা করবে চোখ ভরে দেখবে না হ্যাঁ শরীর একটু সতর্ক নির্ধারণ করেছে যে মাহারাম মাহারামের কতটুকু দেখতে পারে মাথা হাত পা এতটুকু কি করতে পারে। স্বাভাবিকভাবে দেখতে পারে কিন্তু পেট পিট তারপরে পেটের উপরের অংশ বুকের নিচের অংশ এগুলি দেখতে পারবে না মহিলাদের জন্য বিশেষ আরেকটা বিষয় যেটা কোরআনকারিমে আল্লাহ তালা বলেছেন যে কোনো মহিলাদের আওয়াজের মধ্যে পাক স্বাভাবিক একটা কোমলতা রেখেছেন একটা আকর্ষণ রেখেছেন কোনো পরপুরুষের সাথে যদি কোনো মহিলা কথা বলে তখন নিজেদের এই স্বাভাবিক মেলিকন্ঠে কথা বলবে না রাসুল সাল্লা আলহ্লামের স্ত্রীদের ব্যাপারেই বলা হয়েছে যে হে রাসুলের স্ত্রীরা তোমরা যদি কোনো পরপুরুষের সাথে কথা বলো তাহলে তোমরা কি করবে না তাদের সাথে স্বাভাবিক মেইলি কণ্ঠে কথা বলবেন মহিলাদের কণ্ঠ স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই নরম রাসুলিরা যারা উম্মতের মা যাদের সাথে উম্মতের কোন সদস্যের বিবাহ হারাম তাদের সাথেই তাদের অন্তর কেমন পবিত্র তাদের ব্যাপারে কারো কোনো খারাপ কল্পনা আসাটা অস্বাভাবিক কারণ তাদেরকে বিবাহ করা হারাম সেই তাদের সাথেও কথা বলার জন্য বলা হয়েছে কিভাবে কথা বলবে না তখন কথাকে কে করে। ইচ্ছা করে কথাকে শুষ্ক বানিয়ে বলবে কারণ যদি মেয়েলি স্বাভাবিক কণ্ঠে কথা বলা হয় ফি আল্লাহি মারাজন যার অন্তরের মধ্যে বেধি আছে তার দিল পবিত্র ব্যক্তিদের ক্ষেত্রে তাহলে আমরা পারস্পরিক কথাবার্তা বলার ক্ষেত্রে স্বাভাবিক মেইলিকণ্ঠে বেগানা পুরুষদের সাথে বলার কোনো অবকাশ নেই কথাটা ইচ্ছা করে কর্কশ বলতে হবে হ্যাঁ এখন এই ক্ষেত্রে বলবে যে দুশ্চরিত মানে আখলাখ বালনা আখলা বালনা মানে কর্কশ স্বরে কথা বলে এই বদাখলাকে এটা বদাখলাখি না এটা হলো পবিত্রতা এবং এটা হলো সঠিক আখলাক আর যারা নম্র স্বরে কথা বলে এটাই হলো বদাখলাখি এটা হলো অপবিত্রতা এটাই হলো আসলে কিবল বইটাকে নোংরামি এই নম্র স্বরে কথা বলা এটাই হলো নোংরামি এটাই হলো এই মানে কিবল বইটাকে যদি খারাপ ভাষায় বলা হয় তাহলে এই ব্যবসার আচরণ এটা আর কঠোর স্বরে কথা বলা এটাই হলো সচ্চরিত্রতা নারীদের জন্য যেন কারু মনের মধ্যে কোন ধরনের কোনো দুর্বলতার সৃষ্টি হয় অবকাশই না এটা মহিলাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের মেয়েলি কণ্ঠজনকে শুনতে না পায় ওই রাস আল তুম্না ফাঁস আল ও হুন্না মিমু রেজা যে রাসুলের স্ত্রীদের থেকেও যদি তোমাদের কোনো কিছু চেয়ে নিতে হয় তাহলে পর্দার আড়াল থেকে তোমরা কী করো চেয়ে নখোমুখি চেয়ে চাওয়ার জন্য অবকাশ দেওয়া হয়নি পর্দার আড়াল থেকে তাদেরকে চাওয়ার জন্য বলা হয়েছে সেই এই বিষয়টা মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো যেটা বলতেছিলাম যে আসমা বিনতে বিন তেয়াজিদ রসোসাল্লা সামনের কাছে এসে বলেছে যে পুরুষরা তো মসজিদে উপস্থিত হয় জমাতে শরিক হয় জুমআই শরিক হয় জানাজাই শরিক হয় অনেক নে কামল করে বাইরে বের হয়ে তারপরে জাহাদে যায় মহিলারা স্বাভাবিকভাবে জেহাদো মাঠে যাওয়া এটা মহিলাদের জন্য নেই বদরের যুদ্ধে সেই সময় পর্দার হুকুমবিদ নাজেল হয় নাই সে সময় এক দুই দুইজন মহিলা হয়তো শরিক হয়েছেন ওহদের তো একটা মুসলমানদের একটা দুরবস্থা ছিল সেই সময় অনেকে শরিক হয়েছেন পরে আর কোনো যুদ্ধে রসুল সাল্লাম স্বাভাবিকভাবে মহিলাদেরকে শরিক হওয়ার কথা বলেন নাই এমনকি খন্দকের যুদ্ধে কিছু নারীরা এসেছিল রসুল সাল্লাম তাদেরকে ফিরিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যাই হোক স্বাভাবিকভাবে তিনি বলেছেন যে মহিলা তো কি করে আরে পুরুষরা তো জেহাদের ফজিলতা অর্জন করে কারণ আমরা আল্লাপাকের এই পুরস্কার প্রাপ্তির ব্যাপারে জান্নাতের মর্যাদা প্রাপ্তির ব্যাপারে আমাদেরও তো প্রয়োজন রয়েছে তো আমরা যদি আমাদের স্বামীদের গৃহে থাকি তাদের বাচ্চাদের লালন পালন তাদের চাহিদা আমাদের দ্বারা পূরণ হয় তাদের বাচ্চাদের আমরা জন্ম দেই ওদেরকে লালন পালন করি এতটুকুই সীমিত থাকি তাহলে আমরা সেই পুরস্কারগুলি পাবো কীভাবে রসদ সাল্লিয়াম সাহাবাইকরামকে বলেছেন যে এত সুন্দর করে কথা বলে তোমরা আর কোনো মহিলাকে দেখেছো সাহাব এখানম বলছেন যে না পরে রসম এই আসমাই বিন তেয়াজিদকে যে শোনো আমার পক্ষ থেকে তোমার জন্য এবং তুমি যাদের প্রতিনিধি হয়ে আসছো নারীদের জন্য এই সংবাদ শুনিয়ে দাও যে তোমরা যদি তোমাদের গৃহে অবস্থান করে স্বামীদের চাহিদা পূরণ করো তাদের কথা মান্য করো তাদের সন্তানের যত্ন নাও নিজেদের সম্মানের হেফাজত করো ইজ্জতের হেফাজত করো গৃহ অবস্থান করে আল্লাহর বিধানগুলো পালন করো তাহলে পুরুষরা বাহিরে বের হয়ে যে আবাদত বন্দীগুলি করবে সবগুলোর মধ্যে তোমরাও সমান অংশীদার থাকবে পুরা পৃথিবীর সব মহিলাদের জন্য রসদালাম এই সুসংবাদ দিয়ে দিয়েছেন এই তাদের কারণ দুনিয়ার জীবন এটা বাস্তবে সুচারুরূপে চলতে হইলে গৃহের ঘরের ভিতরের আভ্যন্তরীণ এন্তেজাম এটাকে গুছায় রাখা এটাও বিশাল বড় একটা কর্মকাণ্ডের জায়গা তো এটার জন্য আল্লাপাক উপযোগী বানিয়েছেন নারীদেরকে সে যদি এটা গুছিয়ে রাখে তাহলেই পুরুষ তার বাহিরের কাজগুলো স্বস্তির সাথে সুন্দরভাবে নিজেদের মেধা যোগ্যতা এগুলো ব্যয় করে আঞ্জাম দিতে পারবে এই জন্য সেও সমানভাবে ওই ব্যক্তির কাজের মধ্যে অংশীদার এই যে নাল্লা তাদেরকে দিয়েছে ওদেরকে হ্যাঁ মহিলারা এই ক্ষেত্রে বাধা যেন না হয়ে থাকে অনেকের অবস্থাটা এমন হয় যে নিজের সুখ সুবিধার জন্য নিজেদের প্রিয়জনদেরকে নিজেদের আত্মীয় স্বজনকে আপনজনদেরকে যেহাদের পথে যেতে দিতে চায় না সেই ক্ষেত্রে যদি সে নিজের কষ্ট স্বীকার করে কোরবানি করে ওদেরকে বাধা না দেয় ওদেরকে উৎসাহিত করে সে ইনশাল্লাহ যেহাদের কাজে অংশগ্রহণকারী হিসাবে গণ্য হয়ে যাবে এদের জন্য সহজ মহিলাদের জন্য সহজ কাকে কি পরিমাণ সামর্থ্য আল্লাহ তালা দিয়েছেন মহিলাদের ক্ষেত্রে এটা আল্লাহ তালা ভালো জানেন যে সে কতটুকু গ্রহণ করার তফিক তার ছিল মহিলা সাহাবাই সাহাবিয়ারা তারা দেখেন রসুসাল্লাহমের যুগে কি করেছেন আল্লাহ তালার দিনের পথে রসুসালামের এই হাতে তারা নিজেদের মহিলাদের অলংকারের প্রতি কি পরিমাণ আকর্ষণ থাকে নিজেদের অলঙ্কারগুলো খুলে খুলে খুলে খুলে দিয়ে দিয়েছেন বিলাল রাজি আল্লাহতাল হোক কাপড় ছড়িয়ে দিয়েছেন মহিলারা নিজেদের কানের দোল তারপরে নাকের যেওর গলার হার পায়ের নুপুর এইগুলো খুলে খুলে খুলে খুলে দিচ্ছিল এইভাবে মহিলারা নিজেদের অর্থ সম্পদের দ্বারা রাসুমসাল্লি হাসলামের যুগে দিনের পথে দিনের কাজে শরিক হয়েছেন তার এই প্রথা এটা চিরদিনই চালু থাকবে দিনের পথে মুসলমানদের যেহাদের পথে মালের প্রয়োজনই তারা থাকবে আমার আমাদের বাস্তবে দেখা যাইতেছে যে অনেক নারী মহিলা নিজেদের প্রয়োজন অতিরিক্ত জামা কাপড় নতুন নতুন এক একটার পর এক একটা এইগুলির পিছনে নিজেদের জীবন বের করে দিচ্ছে অথচ বাস্তব অবস্থা হইল পৃথিবীতে মুসলিমদেরই অনেকে যে না খেয়ে তাদের পাজের হার গুনা যায় এমন অবস্থা হয়ে আসে আসলে পুরো মুসলিম জাতি ছিল একটা দেহের নেই দল নামে মুসলিম, নিজের জীবন দিচ্ছে। জানা আছে যে তারা আমার দেহেরই অংশ সে এই পরিমাণ কষ্টের মধ্যে আছে। তারা এইভাবে হাড্ডি সার নিজেদের জীবন শেষ করতেছে না খেয়ে নিজেদের জীবন নষ্ট করতেছে নিজেদের বাড়িঘর ছেড়ে হয়ে কাফেরদের রাষ্ট্রে তারা ছুটে ছুটে ফিরতেছে সেখানে গিয়ে তারা নিজেদের ইজ্জত সম্মান হারাচ্ছে এমন কি দিন পর্যন্ত তারা হারাচ্ছে কাফেরদের রাস্তে রাষ্ট্রে গিয়ে কাফেরদের প্রভাবে প্রভাবধীন হয়ে নিজেদের ইমান হারিয়ে দিচ্ছে ইমান ছেড়ে দিচ্ছে এই দুরবস্থার শিকার মুসলিমরা শুধু তাদের প্রতি আমাদের সাহায্যের হাত প্রলম্বিত করা বাড়ানোর অভাব এই বাস্তবতাগুলো উপলব্ধি করে আমরা নিজেদের জীবনকে নির্ধারণ করা উচিত আসলে আল্লাহ তালার সাথে আমাদের মহামালা যে কাকে কি পরিমাণ সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন সুযোগ দিয়েছেন এটা আল্লাহ তালা জানেন আর এই সুযোগ দেওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে এই জন্য আল্লাহ তালা খরচের ব্যাপারে যেখানে যেখানে বলেছেন অধিকাংশ জায়গায় বলেছেন নিম্মা রাজা না হুম ইউম ফিক আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে আসলে যে যাই খরচ করে ব্যয় করে সে নিজেরটা করে না করে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সম্পদ থেকে। আর এই দেওয়া সম্পদ এটা সীমিত সময়ের জন্য আল্লাহ তালা তাকে দিয়েছেন একসময় আল্লাহ নিয়ে নিবেন এটা নিম্মা জা আলু না ফি যেই বিষয়ের মধ্যে তোমাদেরকে আল্লাহ তালা খলিফা বানিয়েছেন এই সম্পদ এক সময় তোমার হাতে ছিল না অন্য কিছু লোকের হাতে ছিল তোমার বাপের হাতে মায়ের হাতে তোমার পূর্বপুরুষের হাতে সেটার তোমার হাতে এখন কিছুদিন আছে। কিছুদিন পর এটা তোমারও হাত হয়ে যাবে তোমার বংশধরের হাতে যাবে বা অন্যদের হাতে চলে যাবে সুতরাং এটা দিয়ে তুমি তোমার আখেরাত কামাই করে নাও আখেরাতের ব্যাঙ্কে তুমি এগুলোকে জমা করে ফেলো তো যে যেই পরিমাণ ব্যয় করলো আসলে সে আখেরাতের ব্যাংকে জমা করলো এটাকে সে আসলে ব্যয় করে দেয়নি নিজের জন্য সে জমা করে নিল বুদ্ধিমান সেই যে নিজের জন্য জমা করেছে। আমরা ভাবি রেখে যদি যেতে পারি নিজে দুনিয়ার ব্যাংকে যদি জমা করতে পারি তাহলে নিজের জন্য হলো প্রকৃত অর্থ হলো যে দিনের প্রতি যদি কেউ খরচ করে দিতে পারে তাহলে সে নিজের জন্য জমা করেনি। আমাদের গোজ হয়ে গেছে উল্টা নিজের জন্য জমা করা করাটাকে আমরা ভাবি খরচ করে ফেলা আর খরচ করে ফেলে নষ্ট হতে দিয়ে যাওয়াটাকে আমরা ভাবি জমা করে রেখে যাওয়া এই পর্যন্ত যে আলোচনাগুলো করা হলো আলোচনার সারাংশ হলো যে আমরা যে বাস্তবতা এখন আছি ব্যক্তি জীবনে যদি কেউ পরিপূর্ণ দিন পালনও করে তারপরে দিন প্রতিষ্ঠার ফরজ দায়িত্ব থেকে সে দায়িত্বমুক্ত হতে পারবে না সেই ফরজ দায়িত্ব থেকে দায়িত্বমুক্ত হতে হলে দিন প্রতিষ্ঠার জামাতের সাথে শরিক হয়ে সেই জামাত জামাতের দিক নির্দেশনা অনুযায়ী নিজের সামর্থ্যের সবটুকু ব্যয় করে দেওয়া যদি যায় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আখারাতে মুক্তি পেয়ে যাব আমরা এখন এই সামর্থ্যের সবটুকু ব্যয় করে দিলে বাহ্যিক দুনিয়াতে সফলতা আসুক আর না আসুক সেটার জন্য আমার আর ফিকির করতে হবে না লাদুরুকুমান দল্লাহ ইদাহ তা দেই তুম তুমি যদি হেদায়তের বিষয়গুলিকে পরিপূর্ণ গ্রহণ করো তারপরে যদি কেউ বিচ্যুত হয়ে যায় কোনো অনর্থের সৃষ্টি হয় কোনো সফলতা না আসে এই জন্য তোমার কোনো ক্ষতি হবে না রাসুল সাল্লি আসালামের ব্যাপারেই বলছেন আল্লাহ তালা যে আপনাকে আমি যদি বিজয় দেখিয়ে দেই। অথবা আপনাকে যদি কি করি নিয়ে যাই রাসুল সাল্লা জন্য এই সম্ভাবনা ছিল যে বিজয় না দেখে দুনিয়ার বাহ্যিক সফলতা না নিয়ে কী করেন চলে যান অনেক নবীগণ ছিলেন যারা দুনিয়ার সফলতার চোখ দেখেন নাই নু আলি হিসালাতাম বড়ো বড়ো পাঁচজন একজন কিন্তু তিনি সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র আশি জন মুসলিম হয়েছিল পুরা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত করা এটা তো বহু কথা মুসলিমই হয়েছিল গুটি কতেক তার হাতে তারপরেও তিনি সফল আমরা যদি নিজেদের কাজ সরাসরি যথাযথভাবে আঞ্জাম দিয়ে যাই তাহলে সফলতা যদি আর অনেক পরেও আসে আমি নিজে সফল হয়ে যাব আর যদি আমি নিজের দায়িত্ব সঠিকভাবে আদায় না করি সফলতা যদি এখনও হয়ে যায় সারা পৃথিবীতে যদি দিন কায়েমও হয়ে যায় তারপরেও আমি ভাগ পাব না যতটুকু করেছি এর বাইরে তাহলে আমাদের তাড়াহুড়াটা হয়ে থাকে বাহ্যিক সফলতার জন্য কিন্তু আসলে আমাদের গুরুত্ব হওয়া উচিত ছিল যে আমি যে কতটুকু করতে পেরেছি সেই দিকে আমি যদি কষ্ট করতে পারি বরং পরিবেশ যত বৈরী হবে সফলতা যত দূরে হবে অবস্থা যত কঠিন হবে সে অবস্থায় যদি টিকে থাকা যায় কাজ করে যাওয়া যায় এর মর্যাদাটা কি হবে বেশি হবে কোরআনিকারিমে পরিষ্কার আল্লাহ তালা বলছেন মক্কা বিজয়ের আগে যারা যুদ্ধ গ্রহণ করেছে এবং সম্পদ ব্যয় করেছে তাদের মর্যাদা আর পরে যারা এই কাজ দুইটা করেছে তাদের মর্যাদা সমান না মক্কা বিজয়ের আগে যারা যুদ্ধ করেছে আর সম্পদ ব্যয় করেছে তাদের মর্যাদা পরে যারা যুদ্ধ করেছে আর সম্পদ ব্যয় করেছে তাদের তুলনায় অনেক বেশি সুতরাং বিজয় এখনও আসে নাই কিন্তু বিজয়ের কাফেলা চলমান এখন এই কাফেলার সাথে যারা অংশগ্রহণ করবে সম্পদ ব্যয় করবে তাদের মর্যাদা আর বিজয় চলে আসার পর এরপরে যারা এই কাফলায় অংশগ্রহণ করবে তাদের মর্যাদা কি হবে না এক হবে না এখন যারা এখানে সময় দিতেছে সম্পদ ব্যয় করতেছে এখন সম্পদ ব্যয় করলে সময় দিলে যে সব হবে বিজয় হয়ে গেলে সম্পদ দিলে সময় দিলে সেই সব হবে আমাদের নিজেদের জীবনের এই পরিবর্তন হয়ে হয়েছে কারণ আমরা কি বেশি সব চাই না কমটা এখন যদি আমার বিজয় হয়ে যেত তাহলে কি আমি সম্পদ দিতাম না এখন যদি আমাকে বলা হয় যে কাবা ঘর নির্মাণ করা হবে তোমার পয়সা দাও কিছু কিছু কষ্ট এর জন্য স্বীকার করো আমরা রাজি হব হব অবশ্যই রাজি হব তো কোরআন কারিমে আল্লাহ তালা পরিষ্কার করেছেন যে খাওয়া ঘর নির্মাণের যে সবাব এ সবাব আল্লাহর পথে জেহাদে খরচ করার সম কোনো দিন হবে না আর জল তুম শিকায়াতল হাজে ও ইমারাত মসজিদুল হারামে কামান আমানা বিল্লাহি ও জাহাদা ফি সাবিল্লা আর একজন ইমানদার জেহাদের পথে কি করতেছে তার সম্পদ ব্যয় করতেছে আল্লাহ তালা বলতেছেন দুজনের সম্পদের পুরস্কার কি হবে না এক হবে না কার নিকট আল্লাহর নিকট যে জেহাদের পথে সম্পদ ব্যয় করতেছে তারই সম্পদের সেটার সাথে মাপেই উঠবে না এটা আল্লাহর সাথে জেহাদের তখন জেহাদাও কঠিন স্তর অতিক্রম করতেছে এখন এখানে অংশগ্রহণ করা এর সমপর্যায়ে হবে না পরে যারা অংশগ্রহণ করবে তাদের বাস্তবে এখন এক পর্যায়ে একটু একটু বিজয় শুরু হয়ে গেল না আলহামদুলিল্লাহ এখন যারা অংশগ্রহণ করতেছে তারা আরো আগে যারা অংশগ্রহণ করেছে তারা এই দিদির মর্যাদা সমান হবে হবে না সেই সময় তারা তো আসার কোনো ক্ষুদ্র কিরণ কি করে নেই দেখে নেই যেন চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার ছিল তারপরেও তারা এই আলোর মশাল এটা একেবারে নিবো নিবো নিবো নিবো টিমি ছিল সেটা নিয়ে তারা কি করছে সেটার পিছনে তেল ঢালছে মেহনত করছে সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য নিজেদের জীবন দিয়ে এটাকে সুরক্ষা করেছে এখন ধীরে ধীরে ধীরে ধীরে এটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সূর্য উদিত হওয়ার অবস্থানে বসছে সুতরাং এখন আসলে আমরা অনেকেই বলি যে ওনারা অনেক ভুল করছে আমাদের পূর্বে যারা অনেক কাজ করছে তাদের অনেক ভুল ছিল অভিজ্ঞতার কিসের কারণে ত্রুটির কারণে কিন্তু তাদের কোরবানি কী ছিল বেশি ছিল অনেক বড় ছিল তাদের ভুলের কারণেই এখন সুদ্রায় অন্যরা কী করতে পারতেছে আগে বাড়তে আমরা মনে করি জ্যামবি বলেন বা অন্যান্য হুজি বলেন যারা এক্লাসের সাথে কাজ করছে চেষ্টা করছে সাধ্যে যতটুকু ছিল ততটুকু করছে এরা কিন্তু আসলে এই কাফেলার আমরা এটা যেন না মনে করি যে এরা যেহেতু সফল হইতে পারে নাই ওরা আল্লাহর কাছে মর্যাদা পাবে না দেখা যাবে অনেক ক্ষেত্রে ওরা বেশি বড় মর্যাদা নিয়ে হাঁসের মাঠে উঠবে এখন যারা এই সফল কাফেলায় সরিয়ে গেছে এরা তাদের চেয়ে কম মর্যাদা পাবে হতে পারে খুবই স্বাভাবিক কারণ কঠিন সময়টা তারা পার করছে আসার কোন কিরণ ছিল না আমরা এই কঠিনতার কারণে পিছায়া যাব এটা হতে পারে না একটা মুমেন্ট এমন দুর্বল হতে পারে না এমন কাপুরুষ হতে পারে না যেহাদের জন্য দরকার কি রিজাল কি পুরুষ দরকার কি দরকার পুরুষ দরকার জেহাদের জন্য মহিলাদের মতো হতে পারে না পুরুষ যারা যে থেকে পিছায়ে থাকে কোরআনে কারিমা আল্লাহ তালা বলছেন এর হলো মহিলাদের সাথে বসা থাকা লোক কাদের সাথে বসে থাকা লোক রজয়া কোনো মাল হাওয়া ওরা মহিলাদের সাথে পিছনে বসে থাকা থাকতে সন্তুষ্ট হয়ে গেল এই জন্য ওদের কোনো দিন বোঝ আসবে না কোনো দিন আল্লাহর পক্ষ থেকে এলেম পাবে না তারা আল্লাহ তালা আমাদেরকে সেই নির্বুদ্ধিতা থেকে সেই অবুজ হওয়া থেকে রক্ষা করেন দিনের সঠিক এলেম সঠিক জ্ঞান সঠিক বুঝ আমাদেরকে কি করেন দান করে আর যার সঠিক বোঝ আসবে সে জাহাদের উপকারিতা কি করবে বুঝবে মিল্লা আলাল হুফিদ্দিন এই দুনো হাদিস একসাথে আমরা দুনোটাকে ভিন্নভাবে পড়ি এই দুনোটা হাদিস কি দুটা হাদিস না এটা একই হাদিস একই বিবরণ যে যার ভালাই চায় আল্লাহ মান লোক কারা সেটা প্রথম অংশে বুঝের বিষয়টা আলোচনা করেছেন পরে বুঝের বাস্তবে একটা ক্ষেত্র দেখা দিচ্ছেন যে মুজাহিদরা বুঝদাররা এই কাজটা সোহান ল হেবেন সহন লি সোহানকে